بسم الله الرحمن الرحيم بارونکو নামায় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ও আন احسن قولا ممن دعا <تصفيق> মোহামদাল মত যে বান্দা আল্লাহ পাক ডাকে সে বান্দা আল্লাহ ভালোবাসেন আল্লাহ পাকের কাছে চাইরি আল্লাহ পাক সন্তুষ্ট হন আর আল্লাহর কাছে কেউ যদি না চাই দোয়া না করে যা না করে আল্লাপাক অসন্তুষ্ট হয় সালাতাম নাজ রসুল্লাহ সাল্লামের ওপর যিনি প্রতিটি ক্ষেত্রে আল্লাপাকের কাছে দোয়া করেছেন দোয়া একজন মমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র বড় শক্তিশালী উপায় উপকরণ যেমন আপনার কাজে কর্মে মেহনত পরিশ্রম হইতে হবে যাতে করে আপনার উদ্দেশ্যটা হাসিল হয় ঠিক তেমনই ও কঠোর মেহনত পরিশ্রম লাগবে মনোযোগী হইতে হবে যেমন কাজে করমে কোন কাজ সম্পাদনের জন্য কোন কাজকে ভালোভাবে সেটাকে সমাপ্ত করার জন্য মনোযোগী হইতে হয় মেহনতি হইতে হয় যত্নবান হইতে হয় ঠিক তেমনি বড় ওরচাইতে বেশি কোনো কাজ হাসিলের জন্য দুনিয়া আখেরাতের দোয়ার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান হইতে হবে বড় শক্তিশালী আর বড় ফলপ্রসূ উপায় নিজের দুনিয়া আখেরাতের গরজ হাসেলের জন্য তার মধ্যে একটি দোয়া হচ্ছে পানি চাওয়ার দোয়া বৃষ্টি কামনার দোয়া যাকে আরবি ভাষা ইস্তিস্তা বলা হয় আজকের আমাদের বল মারাম হাদিসে বিষয়বস্তু হচ্ছে বাবো সলাত ইস্তিস্তা এই অধ্যায় হচ্ছে ইস্তিস্তার সালাদ পানি চাওয়ার সালাত নামাজ সম্পর্কে উত্তম সাদা নবিকারি সুখিয়ালমা পানি পান করানো অভাবীদের যাদের পানির ব্যবস্থা নেই তাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া এটা খুব বড় ফজিল সাদাকা। সুফিয়া মানে হচ্ছে পানি পান করানো আর পান করা যে আল্লাহ আমাদেরকে পানি পান করা অর্থাৎ বৃষ্টি দাও বৃষ্টির মাধ্যমে মানুষের কাছে পানযোগ্য পানি আসতে পারে আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে শুধু পানি বন্ধ হবে না বরং পানির মাধ্যমে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করছেন খাদ্য বন্ধ হয়ে যাবে ইস্তেস্কা সালাদ সম্পর্কে যে হাদিসগুলি বল রহমতুল্লাহ আলহ নিয়েছেন সেই হাদিসগুলির সারহা বা ভাষ্য পেশ করব এবং যেসব মসলা মাসাইল ইলাফ রয়েছে দিমত রয়েছে সেগুলি উল্লেখ করব তার মধ্যে যেটা বেশি সহি আমাদের কাছে মনে হবে সেটাকে সহি বলব এই হচ্ছে আমাদের আলোচনা যেসব মাসাইলগুলি বিধিবিধানগুলি হাদিসগুলি থেকে ইস্তেমবাত হবে বেরিয়ে আসবে সেগুলি পেশ করার চেষ্টা করব গাছপালা শুকিয়ে যাচ্ছে জমি জায়গা আবাদ অনাবাদ হয়ে যাচ্ছে বা আবাদ যোগ্য আর নেই এই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে মানুষ গবাদি পশু ক্ষতিগ্রস্ত এই সময়গুলিতে বিশেষ করে बिस्टि कामनाल्लाम सन्नाथेजा पानी तलब कर दुआ, दुआ एम जुमार सलाते जो क्तिबुदवा दी तक जो दुआ करें एक रकम से पानी चावल बिस्टिंग सन्नत गुलिरल আলহামদুলিল্লাহ সৌদি আরবে রয়েছে যে মৌসুমগুলোতে বৃষ্টির প্রয়োজন শুধু প্রয়োজন জরুরি হয়তো নাই প্রয়োজন রয়েছে বৃষ্টির এমন কোনো আল্লাহ আল্লাহ এ সুন্নত আমাদের দেশের মৃত সন্দ মেরে দিয়েছে বরং এমনও লোকেরা রয়েছে যাদের কাছে এটা সুন্নতি নয় এই বিশেষ করে সলাতের সাথে নামাজের সাথে পানি চাওয়া যা হোক তারপরে দুয়া করে তো বৃষ্টি চাইতে হবে এতে তো কারোর মত নেই জুমার খুদ্ বৃষ্টি চাওয়া বোখারি হাজিজ দ্বারা প্রমাণিত প্রমাণিত। সবচাইতে উত্তম হচ্ছে দৈরাক সলাত আদায় করবেন ঈদের মত ঈদের মতো সলাত সময়ের দিক থেকে ঈদের সলাাত যে সময় এখন করে ওই সময় ইস্তানের দিক থেকে ঈদগাহে ঈদের সলাাত আদায় করেন ইস্তিসান ঈদগাহে আদায় করবেন এটা হচ্ছে উত্তম যেমন মসজিদে ঈদ জায়েজ আছে ওই রকমে আছে দিক থেকে ঐ সুরাগুলি তেলাওত করবেন যে সুরাগুলি তেলাওত করা সন্নত মসলুন রয়েছে সুরা ফাতে ঈদের সলাত তারপরে একটা খুদবা দেবেন এই খুদবা নামাজের পরে হবে পরে হবে না আগে হবে দুটো মত রা আছে যেমন ঈদে ঈদে কি হয় নামাজ ঈদের সলাতে পরে খুদুয়া হয় ঠিক ওই রকমই মানে ঈদ এই দিক দিয়েও ঈদের মত খুদবাতে সলাতল ঈদের খুদওয়ার মত তাতে বেশি বেশি তবা ইস্তিরফার করবে দোয়া করবে সালাম পেশ করবে কারণ নবী সালামের জন্য সালাত সালাম পেশ করা মানে নবীর জন্য দোয়া করা নবীর জন্য যদি দোয়া করেন তা আল্লাহ পাক রবুল আলমিন হ্যাঁ দশগুণ দেবেন দশগুণ দেবেন তো একবার যদি আপনি সলাত ও সালাম পড়েন তাহলে দশ বার আল্লাপাকের পক্ষ থেকে রহমত নাজিল দোয়া কবুল হওয়ার জারিয়া বা মাধ্যম হবে এটা এবং বিশেষ করে সুন্নতি যে দোয়াগুলি দোয়াই মাসুরা মানে মানে কি যে কোন দেশের মানুষ সবাই মাসুর মানে আত্মহাত পরে যে একটি দোয়া তাও বা পুরোটা শিখে নেই হ্যাঁ সবগুলি দোয়া শিখে নবী পড়েছেন ওই একটা ইল্লা কান্তাল কাপুর রহিম দু আল্লাহিন এক হচ্ছে জামাতবদ্ধ হয়ে সলাত আদায়ী করা আর যদি জামাতের ব্যবস্থা না থাকে জামাত করছে না গ্রামের লোক এলাকার লোক তো আপনি একা ফোরদা একা একা আপনি নামাজ পড়েন বাড়িতে মসজিদ যেভাবে আল্লাহিত হয়েছে ইসতে সবচেয়ে দোয়া করেন দ্বিতীয় হচ্ছে ইস্তেস্তাউল ইমাম জুমাতের খতিবের জুমার দিনের জুমার ফুদাতে পানি তলব করা বৃষ্টি চাওয়া এটা হচ্ছে দ্বিতীয় তরিকা নবী করিম সাল্লা সাল্লাম অনুসরণ এতে রয়েছে कारण यह समय दुआ कबुलर आशा करा जाए जुम्मार दिन एक मुहूर्त आबूल खुदवा चल और अधिकांश मुस्लिम आलम रही मुस्लिम दर दुआ নামাজের শেষখানে সালামের পূর্বে অথবা পরে কিন্তু এক এক পরে সম্মিলিত নয় নির্জনে কোন সময় নির্জনে আপনি তাহার যদি করেন অথবা সলাত্তে করেন নির্জনে দোয়া করা যে কোনো সময় আল্লাহ পাকের কাছে দোয়া করা যাতে নামাজ না পড়ে মানে ইস্তেস্কার নামাজ না পড়ে এমনি দোয়া করা তাহলে এমনি দোয়া করা হইতে পারে খুদবার জুমায় দোয়া করা হইতে পারে আর দুই রেখা সলাত সহ যেদিকে আমি আমার ভূমিকাতে ইঙ্গিত করেছি কাজ হাসিল করার জন্য কিছু আসবাব মানে উপায় উপকরণ রয়েছে ব্যবস্থাপনা ওর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে দোয়া তাকদীর নির্ধারিত রয়েছে কিন্তু তকদির মানুষের মেহনতের সাথে তদ্বীর আমরা তদবির বলি এটাকে সহজ ভাষায় তদবির মানে নিয়ন্ত্রণ করা মেহনত করা পরিশ্রম করা আর ওর মধ্যে একটি হচ্ছে দুয়া বলছেন যেকোনো কাজ রয়েছে। মানে তকদির লিখিত রয়েছে ঠিক না মোকদ্দার সুপরিমিত রয়েছে সুনির্ধারিত রয়েছে কিন্তু বেআসবা বেহা তার কারণের সাথে সাথে যে এই কারণে এরকম হবে ধরেন কারো অ্যাক্সিডেন্টে মত লিখা রয়েছে मत लिखा रही कारण तक जगह कारण मत कारण मत हो कत क्या विशेष एक असुखे मारा गई असुखा तर मत कारण তাহলে তকদির যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে সেটা সেসব আসবাব আর দোয়া যেসব উপায়ের মাধ্যমে যেসব কারণে আপনার গরজ তার মধ্যে একটি হচ্ছে দুয়া আপনার সুস্থতার প্রয়োজন হ্যাঁ আপনার শিক্ষা প্রয়োজন আপনার যে কোন দুনিয়া আখেরাতের কল্যাণ প্রয়োজন হ্যাঁ তব মুসলিম হবেন আপনি গোনামুক্ত হবেন তাহলে ওর জন্য কি লাগবে মেহনতের সাথে সাথে চেষ্টার সাথে সাথে দোয়ার মেহনত লাগবে বলছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে দোয়া ফমতাল আব্দ মখদুর যখন বান্দা ওই কারণটা নিয়াসার চেষ্টা করে তখন ওই নির্ধারিত আল্লাহর পক্ষে যে জিনিসটি রয়েছে সেটা হয়ে পড়ে এই জন্য একজন মানুষ যদি বাপ মায়ের সাথে সদাচরণ করে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে গরিব দুঃখীদের যদি সাহায্য করে ইয়াথিম বিধবাদের দেখাশোনা করে তাহলে তার বয়স বৃদ্ধি হবে অথবা তার রে বরকত হবে ইত্যাদি আসি কিনা হাদিস এগুলো সেই হাদিস তাহলে এই কারণের সাথে জড়িত হ্যাঁ তারপরে দোয়ার মাধ্যমে তকদির বদল হয়ে যায় হ্যাঁ লাইয়ার উদ্দুল কাদের ইল্লা দুয়া বা ইল্লা বি দুয়া এগুলি হচ্ছে উপায় আপনার তকদিরের সাথে এগুলি জড়িত রয়েছে এই কাজগুলি করবেন তখন আপনার এই তকদির নির্ধারিত রয়েছে এর পরিপন্থী নাই তকদির আমি করব না তার মানে আপনি কি করে জানেন আপনার কপাল এটা লিখা আছে ভাগ্যে লিখা আছে আপনাকে যে কাজগুলি করতে বলা হয়েছে করতে হবে ঠিক ওই রকমই যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা সতর্ক রাস্তাঘাটে সতর্ক চলছি যাতে করে কোনখানে ধাক্কা না খাই আছা না খাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট না হয়ে যাই সতর্ক চলছি কিন্তু সতর্ক থাকতে থাকতেও এরকম করতে পারে আর যদি না হচ্ছে সবচাইতে শক্তিশালী উপায় ফলে আনফা মিনহ দুয়ার চাইতে উপকারী কোন উপায় বা কারণ আর কিছু হইতে পারে না যদি কোনো বান্দা দুয়ার তৌফিক পেয়ে যাই তাহলে অবশ্যই তা কবুল হবে কিন্তু আর শর্তগুলি পুরা করে বলছেন যে যুক্তি দলিল এবং বিভিন্ন জাতির বাস্তব অবস্থা প্রমাণ করে যুক্তিও প্রমাণ করে কোরআন হাদী দলিল প্রমাণ করে তাজার ওমাম বহু জাতির ঘটনা জানলা কোরআন কেরিমে বর্ণনা করেছেন বানবী সাল্লাহ বর্ণনা করেছেন ঠিক না চিন্তা করুন ইউনুসআস্লাম এর জাতির কথা তো ইউনুস আল্লাহ জানেন তিন দিন পরে ধ্বংস হয়ে যাবে না কিন্তু ওরা সব বেরিয়ে চলে গেছে মাঠে নারী পুরুষ বাচ্চা শিশু এমনকি গরু ছাগল সবকে নিয়ে আল্লাহ তুমি আমাদের মাফ না করোয়ার মেহনত এই স্বাব এই কারণটা যদি না থাকতো তো ধ্বংস হয়ে যেত তাহলে আমাকে আপনাকে বিভিন্ন উন্মতের অবস্থা থেকে শিক্ষা নিতে হবে এজন্য দোয়াকে নিজের কাজে দুনিয়া আখেরাতের ব্যবহার করতে হবে ইস্তিস নামাজ যখন এর কারণ পাওয়া যাবে বৃষ্টির প্রয়োজন হবে তখন রয়েছে যেগুলি মশুর প্রসিদ্ধ হাদিস বরং ইস্তিস হাদিস কে মোতাবাতের মানুষ বলেছেন অনেক মহাদিসা মোতাবাতের বিষয়বস্তুর দিক থেকে এত বেশি হাদিস এসেছে মোতাওয়ার শক্তিশালী তার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছেন ঈদগাহের উদ্দেশ্যে বৃষ্টি চাওয়ার জন্য ফতাহা কিবুলা মুখী হইলেন দোয়া করলেন হাওয়াল রে দাহাদ চাদর পাল্টালেন পরিবর্তন উচ্চ সরে কেরাত করেছেন করেছে ইসা নামাজকে তিনি মসনুনি মনে করেন বলছেন ভাস্যখর আল্লাহে মাহজুজুন বিশোন্নতি সাবেতা এম আবহানিফার উক্তি সহি বিপরীত যার ফলে তা পরিত্যক্তি উল্টো দিকে এখন আপনার সামনে পথ আছে যে কোন মুসলিমের সামনে যে নিজেকে হানাফিও বলছেন তার সামনে দুটো পথ যে রসুর উল্লা সাহা শুধু একটি হাদিস নয় দুটি নয় মোতামাতের মসুর প্রসিদ্ধ অনেকগুলি হাদিস তার মধ্যে বেশ কিছু হাদিস সাহি হয় না সহিমে যে নবীল করতেন হাদিসের খেলাফত আপনার ভূমিকাটা কেমন হইত এমাম মালিক আহমদ যদি হাদিসের বিরোধিতা করতেন তখন আপনার ভূমিকাটা কেমন হইত তখন তো ছুড়ে ফেলে দিতেন এমনি ছুড়ে ফেলিত হাদিসের মুফে অনুকূলে হইলে ছুড়ে ফেলে দিচ্ছেন গোড়ামি করে তাহলে ওই আচরণটা প্রত্যেকের সাথে হবে হাদিস বিরোধী হলে যে কি হোক না কেন রসুল শাহাদু রসুল দিয়েছি। আবু হানিফ সাক্ষী শাহাদ মালিক আর আহমদের সাফি কারী না উমার ওসমান আলী কারো সাক্ষী দিন সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া আমার কোন নেই আর মুহমদুরসুল্লাহ তৈরি আছেন আমার কোন তরিকে নেই কথা নামাজের সুন্নত টিকে তিনি মানেন নাই কেন তিনি কি হাদিস অস্বীকার করেছেন না অস্বীকার করেন নাই আমরা সবসময় মমিন সাধারণ মমিন মুসলিম সম্পর্কে সুধারণা তাহলে যদি আই মাই মুসলিমদের ইমাম আলেম বড় বড় হাদিসের বিরোধিতা করে থাকেন কোথাও তাহলে তাদের সম্পর্কে আমরা কুধারণা রাখবো না তাদের কোন অসত উদ্দেশ্য ছিল হাদিস অস্বীকার করা ছিল অমান্য করার উদ্দেশ্য ছিল না তাহলে এই ক্ষেত্রে কি রাস্তা বের করতে পারি সেটা হচ্ছে যে হয়তো তার কাছে এসতেসকার হাদিসগুলি সালাতের যে পানি চাওয়ার বৃষ্টি চাওয়ার নামাজ হাদিসগুলি পৌঁছে নি কারণ এমান উল্লাহ আশি হিজড়িতে জন্ম দেড়শো হয়নি দূর দূর কোথায় এমন পর্যন্ত সফর করেছেন শ্যামাকুফা সব সফর করেছেন সফর ছিল আর সেই যুগে এইরকম রেহাল হাদিস হাদিস এর এলম হাসিল করার জন্য ভ্রমণ করা সফর করা এক একটা যার ফলে যতটুকু পেয়েছেন আলজুদ আরবিতে একটা প্রবাদ আছে জুদ বিল মজুদ দানশীল অতটা হবেন যতটা আপনার কাছে আছে পকেটে পয়সা থাকলে যদি হাত দেন তাহলে তো দান করতে পারবেন আর পকেটে পয়সা নেই আর দান করতে করবে হ্যাঁ তো যদি হাদিসটা তার জানা থাকতো তো নিশ্চয় হয়তো বিরোধিতা করতেন না কিন্তু হাদিস তার কাছে পৌঁছেইনি অথবা নিতো মাধ্যম দিয়ে তার কাছে পৌঁছে নি সেই জন্য হয়তো করেনি পরে যখন হাদিসগুলি সবজে এক কালেকশন হইলো হাদিসের সংকলন হইলো হাদিসের কিতাবগুলো লিপিবদ্ধ হইলো তার সহিদ মশুর মু হাদিস আহ ইসতে নামাজের জি হ্যাঁ এক কথাই এম মালিক রহমতুল কথা নবী সালাম মসজিদ তিনি হাদিসের দাস দিতেন আর বলতেন এই যে ইল্লা সাহেব এই যে কবরওয়ালা অর্থাৎ রসুল্লাহ সাল্লা তার একটি কথা ছাড়া যাবে না সব কথায় নিতে হবে তার কিন্তু বাকি আমার কথা আপনার কথা মায়ের কথা যে ইস্তিষ্কার নামাজের জন্য ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন তখন তার অবস্থাটা কেমন হইত তার অবস্থাটা কেমন হইতো এতে বর্ণনা করা হয়েছে বের হলেন। নামাজে বৃষ্টি চাওয়ার জন্য মোতাবাদান অত্যন্ত নমনীয় হয়ে জীর্ণ শীর্ণ কাপড়ে পুরানা ফাটা হ্যাঁ কাপড়ে যাবেন আপনি সবচেয়ে পুরোনো কাপড় হ্যাঁ আর যদি তার মধ্যে যদি ছিঁড়া ফড়াও থাকে কি করে তার সস্তা কাপড় এইরকম কাপড় আমাদের কাপড়ের মধ্যে এরকম আছে তাই না একটু পঁচাত বছর আগের ছিটতে যাচ্ছে ডিসকালার হয়ে গেছে এইরকম ধরেন এইরকম কাপড় পরে যাবেন যাতে করে আপনার জাহের বাতেন বাহির ভিতর সব কিছুতে হ্যাঁ আপনি বিনয়ী হন হ্যাঁ খুসুর থাকে জিমতাজ মোতাবাজান মোতাকসিয়ান এবং বিনয়ী হই খুসুর সাথে খুসু কলমের ভিতরেও হয় আর বাহিরেও হয় खसु हम खुफी बाहर भेतर अंतरे तुच्छ नगण्य असह दुरबल कमजोर निरूपायरक मन कर मन एक कथा आसे अंतरे अवस्था ভেতরে যেন অহংকার না থাকে অহংকারী লাগে মনকাল বহু ওর অন্তর আগে পাপিষ্ঠ যে অহংকারী কথায় চলা ফেরাতে তার অন্তর আগে পাপিষ্ঠ তো খুশু বলা হেঁকে কিরকম বলছেন বে সৌধ আওয়াজ উঁচা করে কথা বলবেন না যদি আপনি সত্যি যদি আপনার ভিতরে নমনীয়তা থাকে তাহলে আপনি উচ্চস্তরে কথা বলবেন না করে তাকাবেন না না আপনি দৃষ্টি নিচু করবেন তার বলছেন অল খুদু ফিলকাল অল বাদান হৃদয় হয়ে থাকে এবং শরীরও হয়ে থাকে এর প্রভাব পড়ে থাকে মোতারাসেল মোতারাসেল মানে হচ্ছে ধীর স্থির তারা তার মানে আস্তে আস্তে চলা আস্তে আস্তে চলাটাও হচ্ছে আপনার বিনয়ী হওয়ার লক্ষণ আর যদি করে একবারে খাটখ করছে আওয়াজ জুতার আওয়াজ করছে আর যাচ্ছেন এইদিক ওদিক কাউকে দেখছেন না এটা অহংকার প্রকাশ পায় তো নবী সাল্লা আলাই আস্তে আস্তে ধীরে ধীরে চলতেন প্রশান্তির সাথে আর বড় ভদ্রতার সাথে রাস্তায় যখন ঈদগাহে যেতেন ইস্তেসান নামাজের জন্য মতাদার রে আন কাকুতিমুন দিতেন না তোমাদের খুদবার মতো খুদবা দিতেন না আবদুল্লাহ নব্বাস রাজিয়াল তারা বলছেন তার মানে পরবর্তীতে লোক তারা খুদবা লম্বা করা শুরু করেছিল জুমার খুদ্ ঈদের খুদবা খুদবা লম্বা করা শুরু করেছে খুদবা খুব সংক্ষেপ খুব দিতেন সংক্ষেপ করতেন নামাজা করতেন জুমাত আরো করতেন আমন আবদুল্লাহ আব্বাস বলছেন তাদেরকে সম্বন্ধন করে যে তোমাদের খুদবা আজকাল লম্বা হয়ে গেছে আজকাল জুমা নামাজ সরাক নাচ দিয়ে আর খুদ্ ৪৫ মিনিট गुंदा। करीम सल्लम खुद बात हदीस इस्ते नबी सलम इस्ते नामसार नमनियतार असहाता प्रकाश कर सहाा एक मुहूर्त चलते आल्लाके रहमत छा उपाय नहीं प्रकाश पागल প্রকাশ পায় আর আতর সেন্ট লাগিয়ে ভালো ভালো কাপড় পরে আর গল্প গুজব করছেন হাসছেন আমি আর নামাজে যাচ্ছেন অবস্থা আপনাদের যে কি বক্তব্যের চাইতে বেশি হবে তবা ইস্তফার তবা আল্লাহ আল্লাহাকের দুনিয়া আখেরাতের আজাব শাস্তি স্মরণ করিয়ে দেওয়া মানুষকে মানুষ যেন সংশোধন করে ফিরে আসি যে লোকগুলি এসে তবা করে কারণ আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেছেন মানুষের পাপের কারণে সুতরাং মানুষ জাতি করে তবা করে সংশোধন করে পাপ থেকে ফিরে আসে এগুলি হবে খুদুয়ার বিষয়বস্তু খুদবা একটি খুদবা হাতিজ দ্বারা প্রমাণিত তবে এমাম মালিকা সাফি বলেছেন তাদের কাছে দুই খুদবা ইমাম আহম্মদ থেকেও একটি মত বন্নিত রয়েছে। এইরকমই বর্ণিত রয়েছেহম একটি এই জন্য এই খুদ্ী ফুল আলী কথা যে বললাম তিনি ওই শুধু আয়াতটা দিয়ে তিনি বলছেন আল্লাহ বলছেন সুরায় নুহে যে আয়াতগুলি রয়েছে বৃষ্টি সম্পর্কে আল্লাহর কাছে ইস্তাফার তোমাদের প্রতিপালকের কাছে তোমরা কি করো তবা ইস্তফার করো মার্জনা কামনা করো ইন্ন হোক তিনি মহান মার্জনা কারি তারপরে ইউরুসল ইসলামা আলীকুম মেদরারা আকাশ থেকে আল্লাহ পাক মুসুলদার বৃষ্টি বর্ষণ করবেন করবে আর আল্লাহাকের কাছে দোয়া করবে আয়াত তার কাছে ছিল আয়াত দিয়ে তিনি ফটো দিয়েছেন একজন মুস্তাহেদ ইসতেহাদ করতে যার কাছে যতটা দলিল প্রমাণ থাকবে ততটাই তার সামর্থ্য ওই মোতাবেক তিনি ফটোয়া দিবেন তিনি সেই সময় ঠিক করেছেন কিন্তু আপনার কাছে অতিরিক্ত যখন সোননাথ পৌঁছে গেছে পৌঁছেছে সাল্লা সাল্লাম তখন আপনার জন্য জায়জ নয় যে আপনি কারো অন্ধ অনুসরণ করবেন কাছে লোকেরা অভিযোগ জানালো কিসের কহুতাল মাতার বৃষ্টির বৃষ্টি দীর্ঘদিন থেকে নেই তাহাত মানে হচ্ছে অনাবৃষ্টি আর যদি সেখানে ব্যবস্থা থাকে স্থায়ী যদি থাকে ওনা সেদিন নির্ধারিত করলেন লোকজনের জন্য যে সেই দিন আমরা সকলে ঈদগাহে বেরিয়ে আসবো মানে ঈদগাহে সমবেত হব এর দ্বারা বোঝা গেল যে এলাকায় ঘোষণা করে সোমবারই বেশিরভাগ দেখি এখানে কিন্তু অন্যদিন হলো জানিয়ে দেওয়া হয় ফাঁকা রাজা রসুল্লাহ বের হলেন কখন হিনা বাদা হাজে বুস যখন সূর্যের একটা কিনারা প্রকাশ পেয়েছে অর্থাৎ সূর্যটা এখন উঠছে বাড়ি থেকে খুদবা মাসুমান হইতে পারে অথবা যেকোনো ভাবে হইতে পারে আল্লাহ পাখের হামদুসানা হলি হলো তবে খুদ্ুল হাজা হলে ভালো আলা তারপরে যে বক্তব্যটা করেছিলেন আর যে দোয়াগুলি এখানে রয়েছে অনাবৃষ্টি দেখা দিয়েছে তোমরা অভিযোগ জানিয়েছ ওয়াকাদ আমার আল্লাহাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তার কাছে দোয়া করার জন্য ওয়াদুম আলু আল্লাহ প্রতিশ্রুতিও করেছেন ওয়াদা করেছেন তোমাদের দোয়া কবুল করবেন তারপরে বললেন আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক আর মহান করুণাময় পর যিনি বিচার দিবসের মালিক মালিক ইয়ানুদ্দিন আর দিন মানে কি দিন মানে এখানে যাজা বদলা সহজ ভাষা বদলা প্রতিদান কর্মফল কি একটা শব্দের একটা শব্দ যদি অর্থ করেন তাহলে এখন মানে করেন প্রতিদান মালিক হলো দিন মানে প্রতিদান বদলা বদলার দিনের মালিক দিন দে বদলার দিনের একমাত্র মালিক কে আল্লাহ মালিক অমিল যা দিন মানে এখানে যাজা দানা দিন ও মানে বদলা দেওয়া হয় আরবি একটা প্রবাদ আছে কামাতা দিন ও যেমন কর্ম তেমন ফল আমরা যেটা বলি যেমন কর্ম তেমন ফল হ্যাঁ ইংরেজিরা কি বলে কামাতা দিন যেমন তুমি করবে তোদান মানে তুজজা বদলা দেওয়া হবে দেখি জাজার মানে এখানে রয়েছে তো দিন মানে এখানে যা সোরাফাতে শুরু করেন এখন আপনারা কোন সত্য মাবুদ নেই তুমি অভাব মুক্তি আমরা হচ্ছি অভাবী অসহায় আনজিল আলাইনাল গাইস আমাদের উপর তুমি বৃষ্টি নামিয়ে দাও গাইস মানে মাতার বৃষ্টি আমাদের সম্বল বানিয়ে দাও বালাগ মানে হচ্ছে সম্বল পাথিও সোমারা ফাইয়া দিয়ে তারপরে হাত তুললেন হাত তুলে দোয়া করলেন ইস্তেস্কার নামাজে হাত তুলে বা ইতিসকার দোয়াতে মানে দোয়া কন্টিনিউ করছিলেন তিনি হাতটা রুইয়া বিয়াজ এমন কি তার বগলের শুভ্রতা সাদা অংশ দেখা যাচ্ছিল কত লম্বা হাত দোয়া করছিলেন তাহলে এইভাবে দোয়া করছিলেন হাত নামাজে একটু বেশি লম্বা করে হাত উঠিয়ে কেমন করে দোয়া করতে হবে হাত উঠানোর তরিকাটা কেমন হবে একটু আগে গিয়ে বলব আর এতে জাহার তারপরে মানুষের দিকে পিঠ ফিরিয়ে দিলেন এতক্ষণ খোদবা দিচ্ছিলেন তখন লোকজনকে সামনে করেছিলেন তারপর লোকজনকে পেছনে রেখে কিবলামুখী হয়ে গেলেন কালাবার এদা আহু কালাবা চাদলেন উল্টো করলেন চাদ করবেন আচ্ছা এই দিক যদি ধরেন আর এই দিক ধরেন আমি শিখে আপনাদের এটা উল্টালে পুরো উল্টে যাবে না ওহ রাফি উনি হাত উঠিয়ে ছিলেন তা হাত উঠিয়ে আল্লাহ নাস তারপর আবার লোকজনের দিকে ফিরলেন্লাহ মেম্বার থেকে দুই টাকা নামাজ পড়লেন এখানে দুয়া সাথে সাথে আল্লা মেঘমালা সৃষ্টি করে দিলেন আনসা ফরাদ আর তারপরে বিদ্যুতের গর্জন শুরু হয়ে রাত মানে হচ্ছে গর্জন আর বিদ্যুৎ চমকা শুরু হয়ে গেল সাহি বল যে চাদর পাল্টানোর যে কথাটি এটি সহি আবদুল্লা বিন জাই হাদিস রয়েছে ফাওয়াজ কিবলামুখী হলেন দুদুয়া করলেন এটা নেক ফাল নেওয়ার জন্য শুভ লক্ষণ কু লক্ষণ নেওয়া জায়েজ না ইসলামে কিন্তু শুভ লক্ষণ জায়জরিজ বুঝলেন শুভ লক্ষণ জায়েজ একটা লোকের কথা আলোচনা করছিলাম আর মাসা আল্লাহ ও সুনামই করেছিলাম সুনাম করেছিলাম এইরকমই ধরেন নবিসালাম যখন হদ সন্ধির সময় ছিলেন আর ওই সময় সোহেল নামে একজন চলে আসে না আরে এখনও টানা পোড়া চলছে ওরা বলছে এগুলো মানবো না এরা বলছে এগুলো মানবো না এখন মানামানির ব্যাপার সবার সুখ চুক্তি হবে না হ্যাঁ কাজ সহজ হয়ে গেছে কাজ সহজ হয়ে যাবে এই সন্ধি হয়ে যাবে মক্কার মুর্শিকদের সাথে সন্ধি হয়ে যাবে শুভ লক্ষণ নেওয়া যায় জো লক্ষণ অলক্ষী নেওয়া কোন কিছু কো মনে করা যে আর এই সকাল সকাল চামারকে দেখলাম ডোমকে দেখলাম মেথর কে দেখলাম অথবা শুকুর দেখলাম রাতের অন্ধকারে বেরিয়েছে পেঁচার ডাকলাম কি যে হয় না অলক্ষী মনে করা কোন কিছু কে কোন হোক আর ব্যক্তি হোক বস্তু হোক প্রাণী হোক যা কিছু হোক না কেন তবে শুভ লক্ষণ নেওয়া ফাল যেটাকে আল ফাল না বিশ্বাস ফাল तो चादर क्या पालटतरी चादर पाल्ट इनशाला पाल अना बिस्टिंग बिस्टि ने हिसीस हासान हादिस हासान सलास्ते पड़बंद অনাবৃষ্টির সময় যখন বৃষ্টির প্রয়োজন রয়েছে এটা এ হাদিস থেকে জানতে পারলাম তারপরে রয়েছে মেম্বারে খুদবা দিয়েছেন যাতে করে লোকজন শুনতে পায় তো বক্তা বা খতিব উঁচু জায়গায় দাঁড়ান বা বসেন এই জন্য যাতে লোকজন উপর তাসির ভালো প্রভাব পড়ে প্রথম খিব বা ইমাম সাহেব যে যাবেন ইস্তস্কার নামাজের জন্য বলেন। আউ আলাই আব্দ খাতি আস আল আলাল মেম্বার প্রথম মেম্বারে চাপবেন আর লোকজনকে সামনে করবেন তারপরে খুদবা দিবেন আল্লাহ পাখের গণগান করবেন তবা ইস্তেফারের কথা উল্লেখ করবেন আমরা যে অসহায় আমরা দুর্বল আল্লাহ ফাকরবুল আলমিন অভাব মুক্ত অমোখাপেক্ষী আমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারব না কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিন এর রহমত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারছি না সব বিষয়গুলি আল্লাহ রহমতের কথা উল্লেখ করবে আল্লাহ আলমিনের যে রহমতের দ্বার প্রশস্তি তোলা আছে যে বিষয়টি নতুন পেলাম সেটা হচ্ছে বলছেন আনা আলা সালাত এখানে খুতবা আগে করা হয়েছে নামাজ পরে এটা একদল আলেমদের ফুতুয়া কিন্তু খোলাফের রাশেদিন আবু বকর উমার ওসমান আলী রাজি আল্লাহ তাদের থেকে প্রমাণিত যে তারা আগে সালাত করেছেন ঈদের মতো আর তারপরে খুদবা দিয়েছেন বলছেন রাশেদিন থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে প্রথম শুরু করেছেন নামাজ আর তারপরে খুদবা এটা হচ্ছে তিন ইমামের মত এমাম মালিক শাহি আহমদ ইমাম মালিক শাহি আহমদ তাহলে ইমাম আবানি ফাঁকি আর ওর তাঁর মত কি হবে তার তো মতে নামাজ তো নামাজ নেই আর তিন নি করে নামাজ আছে বাকি চারজনের মধ্যে তাদের কাছে আগে হবে নামাজ ঈদের মতো তারপরে খুদবা হবে আর তাহলে এই চার এমামকে বাদ দিয়ে অন্য কিছু আলামা রয়েছেন তারা বলেছেন এই হাদিসটা আলোকে আবু দাওদের যে হাদিসটা আছে আগে খুদবা দিয়ে দিবে আর তারপরে এর বিপরীত করে তাহলে সেটাকে বিদাত বা একজন লোক মসজিদে প্রবেশ করল জুমার দিনে নবীসাল্লাম তখন দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন আল্লাহ ওই লোক এসে বলল হে আল্লাহ হালাকাতিল আমার রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেলাঘাট বন্ধ হয়ে গেল মানে কি পানিও পাওয়া যায় না যখন নতুন রোডটা তৈরি হয় তৈরি হয় কাসিম থেকে মদিনা তখন পাঁচশো কিলোমিটারের মধ্যে কোন একটা পেট্রোল পাম্প ছিল না খাবারও পাওয়া যেত না পানিও পাওয়া যেত না অনেকে আর অনেকে দশ দশ লিটার বিশ লিটার এখন কিছু পেটলোম হয়েছে তো ঘাটে যদি পানি না থাকে তো কি করে চলবেন পশুর জন্য পানির প্রয়োজন হবে যদি উঁটের যুগ হয় তাহলে আর আজকালকার যুগ হলে বিনা পানিতে চলতে পারে পিটা গাড়িতে বসছেন না ছেলে যখন এখান থেকে সফর শুরু করছে রিয়াল তখন পানি বেঁধে নিচ্ছেন অথচ রাস্তাঘাটে পেট্রোল পাম্পাঘাটে পেট্রোল আল্লাহ না করতো কি অবস্থা হইতো তাহলে রাস্তাঘাট বন্ধ হয় অনাদৃষ্টিতে মানে মানুষের বাইরে যাওয়াই মুশকিল আর এই ঘরে আবাদি জনবস্তি যেগুলো যেখানে আছে সেখানে কোনো জায়গায় কোন পানি পাওয়া যেতে পারে কিন্তু বাইরে কোথায় পানি পাবো বাইরে কোথায় পানি পাওয়া যাবে এরকম তাহলে যদি বৃষ্টি না হয় তো মানুষের রাস্তাঘাট বা চলাচল বন্ধ হয়ে যেতে পারে দোয়া করেন যাতে আমাদেরকে আল্লাহ পাক বৃষ্টি দেন ফাফাইয়া দি দুই হাত উঠালেন সুর উল্লাহাম জুমার খুদ্ দুই হাত উঠালেন তাহলে দুই হাত উঠানো আল্লাহ আগে আল্লাহ যদি করে ক্ষতিবো উঠাতে পারে আর যারা শ্রোতা জুমার খুদ্ শুনছেন তারা উঠাবে সাথে সাথে এত মেঘমালা ছে গেল মদিনার আকাশে মসজিদ থেকে বেরিয়ে যেতেই পারে না সাহাবিরা এত বৃষ্টি শুরু হয়ে মুসলদার মুসুলধার ভিজতে কোন রকম বাড়ি পৌঁছলো नि रविश मंगल बहुत बृहस्पति सामने शुक्रवार पर्यत बल्ला धन सम्पद सब ध्वस हो गे कवासी गी पशु डूबे मरे गल सब डूबे मरे गल পানি খেতে পাচ্ছিলেন এখন ডুবে পড়ছে এইরকমই কিছু রেওয়া তুলেছে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহাক আমাদের বৃষ্টি থামিয়ে দেন এই কথাটি এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে তখন নবী করিম দোয়া করেছিলেন কি দোয়া কোন বান্দার মুখস্ত আছে যদি বৃষ্টি হার আমরা বৃষ্টি দেশের মানুষ এই দোয়া আগে মুখস্ত করা দরকার বৃষ্টি চাওয়ার চাইতে বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে বৃষ্টি বন্ধ করা আল্লাহ হাওয়া আল্লাহ আমাদের আশেপাশে হাউল মানে আশেপাশ হ্যাঁ হাওয়া লাইনা আমাদের আশেপাশে বৃষ্টি দাও ওয়ালা আল্লাহ আমাদের উপর বৃষ্টি দিও না আমাদের দেশের উপর আমাদের শহরের উপর আমাদের ডিস্ট্রিক্টের উপর যেখানে বৃষ্টির প্রয়োজন ওখানে দিয়ে না ওয়ালা আল্লাহ আরো আছে আল্লা আল্লাহ আকাম উঁচুতে আউদিয়া আর বিভিন্ন উপত্যকা যেখানে মানুষ বাস জনহীন এলাকা ওগুলোতে তুমি বৃষ্টি দাও অমানাবতী সাজার যেখানে গাছপালা রয়েছে ফসল পানি রয়েছে সেখানে বৃষ্টি দাও আমাদের শহরে গ্রামে বৃষ্টি দিও না এই হাদিস প্রমাণ করে दोआाओ खुदवार अवस्था कथा खतीबा मानूष अथवा मुसल्लि क्यों कथा बेच रहे सबा विषय से यह रकम विषय दोआा चावार क्षेत्र होते অথবা বাইরে কোন একটা কিছু হয়েছে অথবা একটা দুর্ঘটনা হয়েছে একটা লোকলেস হয়ে গেছে বেহস হয়ে গেছে ইত্যাদি যে কোনো কিছুবার অবস্থায় কথা বলা হারাম বড় গুণার কাজ সেটা কি একজন শ্রোতা আর একজন শ্রোতার সাথে যারা উপস্থিতি জুমার মসজিদের ওরা পরস্পর কথা বলবে না কেউ কারো সাথে কথা বলবে না এমন কি একটা লোক যদি মন্দ কাজ করে ঝেমাচ্ছে অথচ আপনি আমার ইমেল মারুফ নাহ মুনকার ভালো কাজের উপদেশ দিচ্ছেন আর অন্যায় কাজে বাধা দিচ্ছেন বারণ করছেন তাও না আপনার গোনাহা গোনা এটা করবেন না একটা লোক খেলা খেলাধুলা করছে হ্যাঁ কিছু নিয়ে অনেকে দেখবেন পাঠক রাখছে হ্যাঁ পায়ের যত মরার চামড়া আছে ওই সময় তোর ঠিক না মানিয়ে বলছি না আমি এমন খারাপ করে দেয়া করা মুশকিল যায় নামাজ পড়া মুশকিল হয়ে হ্যাঁ জি সাদা সাদা হয়ে পারবে যে সাদা সাদা কি করে আছে फाटक रसुलिर दोआ चेक जीवित मृतर का दोवा चा शरियत सम्मत क्या দোয়া নাচে যদি তার ব্যক্তিকে ও আল্লাহ কাছে তাহলে এটা হারাম এটা সিরকের চোরা রাস্তা বিদাতিক চোরা রাস্তা যেটা অনেক আমাদের দেশের মুসলিমরা করে থাকে যে হে আল্লাহ তোমার নবীর? নবীরাই তো এই ভাষাগুলি তাদের ভাষাগুলি বলছি উর্দু ভাষী আল্লাহ তেরে নবী কে সদকেছে আল্লা সামনে হ্যাঁ পেশ করে যে তোমার অমুক নেঘ ব্যক্তির মাধ্যমে ওই ব্যক্তির মাধ্যমে তোমার কাছে দোয়া করছি হ্যাঁ সে জীবিত হোক অথবা মৃত হোক এটা দেখেন এমনকি জীবিত যদি ব্যক্তিত্ব পেশ করেন তো হারাম কাজ ওই ব্যক্তি তো দ্বিতীয় হ্যাঁ জীবিত যদি থাকে তাহলে তার দোয়ার অসিলতে তাকে দোয়া করতে বলেছি তার দোয়ার কথা যদি বলেন তাহলে নিলেন কথায় পার্থক্য হয়ে গেল ভালো করে শোনেন যদি আল্লাহবান আলম দিন পরেজগার লোক তাহাজুজার মানুষ মুরব্বী মানুষ বা আমার আব্বা বেঁচে আছেন আর নেক মানুষ আমার আম্মা বেঁচে আছেন নেক মানুষ আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার আর আমার মায়ের দোয়ার ওসিলে তোমার কাছে আরো চাইছে মায়ের পিসের অসিলাই দুয়ার অসিলাই আমার মাও দোয়া করছেন আমার জন্য আর আমিও দোয়া করছি আল্লাহ তুমি এই অসিলাতে এর মাধ্যমে আমার মনের আশা পূরণ করে দাও আমার রোগ ভালো করে দাও আমাকে জীবিত মানুষের যেটা জায়স বুঝা গেছে আর যদি ব্যক্তিকে অসিলা বানান আরে রসুল আর ওলি আর পীর মুর্শিদবাদ দিয়ে যদি আপনি এইভাবে বলেন আল্লাহ আমার মায়ের যে মান মর্যাদা তোমার কাছে রয়েছে আমার বাপের যে রয়েছে তারা খাতা করো তাহলে মা বাবার ক্ষেত্রে জীবিত ক্ষেত্রে যায়জ নয় মৃতের ক্ষেত্রে যাইজ না ওই রকমই কোন নবী রসুলি আ তাদের জন্য জায়জ এটা সির্কের চোরা রাস্তা শির্ক নয় কিন্তু সিরকের বর্ডার এটা বিদাত এটা হারাম যেটা दोवार समय हाथ तोला सही अनेक हादी द्वारा प्रमाणित सम्मिलित बोल एक बोल जमतबद्ध बोलते जमायबदल समय जमान पे कर फरज सल्द नबीलम पांच अब्त फरज सलादेन ना पढ़ेंगे मोन कर आकारान आल मस्जिद कर जीवन दो चार बार एक बार कें তাহলে কি করে একবার যদি ওই লিখে ফেলে সেই সব না। অথচ আম হাদিস কে খাস জায়গায় ফিট করা মোটেই জায়জ নাই যদি সেইটা আম হাদিস কে খাস জায়গায় ফিট করে যেহেতু হাত ওঠানো প্রমাণিত সুতরাং আমরা হাত উঠাবো দলবদ্ধ হয়ে দোয়া করলে আল্লাহ বেশি শুনবেন এই যুক্তি দিয়ে দলবদ্ধটা নিজেরা বানিয়ে নিলাম আর তারপরে হাদিসগুলিকে আম হাদিসকে খাস জায়গায় পেশ করে দিলাম আর দিয়ে সম্মিলিত মনাজ নামাজের পরে শুরু করে দিলাম এটাই যদি হয় তো বাথরুমে যাওয়ার সময় কেউ যদি হাতের বোঝা আমি দলবদ্ধও না তোমরা তো দলবদ্ধ করছো নামাজের পরে আমি দলবদ্ধ না একা একা করব আমি আল্লাহ মিনী আউজুবে আমি খুব খাবায় শোন দাত ওই বিধাতি গুলো বিদাত বলবে যার ফলে না কখন নাম যদি ওই সময়টা না পেতেন তার জীবনে তাহলে একটা আলাদা কথা খুদবা দিয়েছেন না দেন নাই হ্যাঁ নবী দিনের দর্শ দিয়েছেন শিক্ষা দিয়েছেন না দেন নাই তালিম দিয়েছেন মাহফিল করেছেন না করেন নাই বক্তব্য করেছেন করেছেন বক্তব্যের সম্মিলিত মোনাজাত করেছেন করেন নাই সবাই তখন করবে আর ওতে হবে কি আজকে যদি কোন এক ভাইয়ের জন্য ধরে নেন আবদুল্লাহ জন্য দোয়া করে দিলাম সব আমরা তাহলে কালকে তাল্লা হিসেবে বলবে আমার জন্য করে দেন যদি না করিও দেখেন দুই নজর ওর জন্য বলল তখন একবার একসাথে যেটা প্রমাণ না সেটা এই করতে কেন যাবেন এই বিদাতে রাস্তা কেন খুলতে যাবেন বলছেন অফিল হাদিসিয়া হালাত দোয়া দোয়ার অবস্থায় দুই হাত উঠানো এই হাদিস দ্বারা প্রমাণিত দুই হাত উঠিয়ে রসুল্লাহ দোয়া করেছেন তিনি বল আব্বাস ইম আব্দুল মুতালিম এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনে রাখেন বিশেষ করে আমাদের দেশের বিদাত যারা বিদাতি ওসিলা ধরে থাকে তারা এই হাদিসটাকে পেশ করে অথচ এই হাদিসে তাদের খন্ডন আছে मजार कथा खुब गुरुपूर्ण कथा जे, जे आयात हादी पेश कर विदातर सपोर्ट समर्थने खंडन रहे যে ইমাম যখন পড়ছে তখন আপসা পড়বেন না আল্লাহ কি বলছেন তারপরে দেখবেন আল্লাহ বলছেন যখন কোরআন তেল হবে তখন ফার্স্টে মনোযোগ সহকারে ওয়ান আর নীর থাকো লাল্লাহমু তুর হামুন আর তাহলে কি হবে আল্লাহের রহমত তোমাদের উপরে তারপরে রয়েছে ওদু রব তো খুফিয়া রবকে ডাকো তাই মনে আর মনে খুফি আসতে আসতে কাত কিন্তু তারপরে এত খণ্ডন রয়েছে আল্লাহ বলছেন যে রবকে ডাক রা কোজ করবা এখানে তাহলে জেকির এখানে আর জেকির তেলাও থাকে জিকির ওয়োর রব্বাকা ফি নাসিকা না পড়ার দলিলে আগের আয়াতটি পেশ কর্মরণ করো না মনে মনে হ্যাঁ তাজার রায় মনে একগ্র একগ্র তার সাথে আর আস্তে আস্তে মানে যেমন উচ্চ স্বরে পড়েছে ওসিলার দলিল হিসাবে দেববন্দিরা পেশ করছে তাদের খন্ড নিতে রয়েছে আর বেরেলোভিত ওরা তো সরাসরি কবরের কাছে চেয়ে থাকে তো সুতরাং ওদের কথা বলার প্রয়োজনই করে নাগিয়া ওই সব ও ওসবের কথা শোনেন বলছেন যে আনাস বর্ণিতা বিল আব্বাস বিন আবদুল মু আব্দুল মুতালেব আব্দুল মুতালেব ছেলে আব্বাস যে রসুল চাচা তার মাধ্যমে কি করতেন বৃষ্টি চাইতেন ইতিা করতেন মানে বৃষ্টি চাইতমে তার মাধ্যমে মানে আব্বাস কে বলতেন যে হে আব্বাস চাচা তোমার আত্মীয়তা নবীর সাথে আমার তুলনায় বেশি মজবুত হ্যাঁ বেশি ঘনিষ্ঠ তুমি হচ্ছ চাচা রসুল হচ্ছেন ভাতিজা তোমার আর আমি শ্বশুর কোথাকার দূরের ঠিক না আমার দোয়ার চাইতে আশা করি তোমার ফলপ্রসূ হবে তুমি দোয়া করো জীবিত করছেন আর তার দোয়েরা বলছেন হে আল্লাহ যখন রসুল বেঁচে ছিলেন তখন তার কাছে যেতাম আমরা আর বলতাম যে আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দেন দোয়া করেন এখন তোমার রসুল আমাদের মাঝে নেই সেই জন্য তার কাছে এই কথা দরখাস্ত বলতে পারছি তার কাছে আল্লাহ তোমার কাছে আর আমরা এই দুয়ার সাথে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করু বুঝলেন না তাহলে এখানে দুয়ার ওসিলা নেওয়া হয়েছে কিসের ওসিলা কিসের নেওয়া হয়েছে মাধ্যম এখানে আব্বাসের ব্যক্তিত্বের মাধ্যম নেওয়া হয়নি কারণ আপনাকে একজন আহলেসামাত আপনাকে যদি জিজ্ঞেস করি একজন মুসলিম হিসেবে হানাফি শাহী মালিক হামবেলি হিসাবে যে আপনার কাছে উমার বেশি সম্মানিত না আব্বাস বেশি সম্মানিত তাহলে উমার তারপরেও গেছেন দোয়া চাইতে কার কাছে আব্বাস আল্লাহ তাল কাছে চাই ব্যক্তিত্বের এখানে অসিলা ধরা হয়নি ধরা হয়েছে যে আব্বাসের কাছে দোয়াটা চাইব কার্লা ব্যক্তিত্বের অসিলা তাহলে যে বড় ব্যক্তিত্ব হবে তার ওসিলাতে দোয়া করা হবে ব্যক্তিত্বের এখানে অসিলা ধরা হয়নি বোঝা গেছে এ কথাটি তারপরে ব্যক্তিত্বের ওসিলা যদি ধরা হয় তাহলে রসুল আর এখানে আব্বাস আসমান জমিনের পার্থক্য মর্যাদাই আসমান পার্থক রসুলা শেষ রাসুল্লাহ বেঁচেছিল আসর মধ্যে আব্বাস না তাইনা তাহলে এখানে রসুল্লামের ওসিলা না ধরে যদি ওসিলা মানে ব্যক্তির ওসিলা কারো মর্তবার অসিলা ব্যক্তিত্বের ওসিলা যদি ধরাই বোঝায় যেটাকে তারা ধরতে চেয়েছে তাহলে উমারের এটা করতে কি অসুবিধার ছিল যে আল্লাহ আল্লাহ তোমার নবীর ব্যক্তিত্বের নবীর অসিলাই নবীরাই নবীর যা মর্তবার অসিলাই তোমার কাছে দোয়া করি আমাদেরকে বৃষ্টি দান করে এই কথা কেন বললেন না কারণ তাদের মতে জীবিত মিরিতের কোনো পার্থক্য নাই কারণ নবীর অসিলে দোয়া করে কি করে না তারা আব্দুল কাদের অথবা তারা তো মৃত তাহলে মৃত মৃত বড় ব্যক্তিত্ব যদি অসিলা ধরা সরিয়েতে যায় যে হয় আর এটাই যদি উমারের মত হয় তো আব্বাস জীবিত কে কেন ধরতে যাবে স্বয়ং রসুল্লাহামের মর্তপর ওসিলা ধরে দোয়া করবে বুঝছেন আমার কথাটা এতে খন্ডন রয়েছে যে তারা যেটা দাবি করে বা তাদের যেটা ফতু আছে বিপরীত হচ্ছে যেতেন যে দোয়া করেন ও কালার বলতেন আল্লাহ মাইন কোন আল্লাহ তোমার কাছে আমরা বৃষ্টি চাইতাম তোমার নবীর মাধ্যমে মানে নবীর দুয়ার মাধ্যমে দোয়া এখানে দুয়ার মাধ্যমে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে হ্যাঁ ধ্বংস আবাদী পশু সব মরে গেল ওয়াই নাত আমেনা বিয়ে না আর এখন আমাদের নবীর চাচাকে তোমার কাছে ওসিদা হিসাবে পেশ করছি যে তার দোয়া তুমি শোনো ফাঁস কেনা আর আমাদেরকে পানি পান করো বৃষ্টি দান করো ফাইসা তখন বৃষ্টি হতো তখন বৃষ্টি দেওয়া হতো রহল বোখারি হাদিস বুখারি এখানে দোয়াকে অশিলা বানানো হয়েছে ব্যক্তিকে নয় কি বলবেন দোয়াকে অশিলা বানানো হয়েছে ব্যক্তিকে নয় যদি ব্যক্তিকে অশিলা বানানো হয় তাহলে আব্বাসের চাইতে বড় বড় ব্যক্তিত্ব জীবিত ছিল আর হানাফি মতে শুধু জীবিত ব্যক্তির ওসিলা ধরা যায় না বরং তাদের কাছে মৃত দিন আউলিয়ার আর তাদের করা যায়। তাহলে তোমাদের দাবি হচ্ছে তোমাদের কাছে ফতুয়া হচ্ছে যে বুজরানের দিন যারা মৃত তাদের ও সিলাই দোয়া করা যায় আর এখানে উমার তো মৃতকে বাদ দিয়ে জীবিত ওসিলা ধরছেন অথচ জীবিত জুনিয়ার আর মৃত दुआकार की बन्ध हो गो जीवित लोकर का दुआ चाहिए कारसुल चाचार चाहन रसुल्ला जो आत्मयता आ তো তার একটা মর্যাদা আমার চাইতে বেশি আমি মনে করি তার কাছে ছিল তারপরে শুনে রাখেন নবী সালের পরে কোনো একজন সাহাবীর প্রমাণ করে দেন যে নবী সালিস কবর কাছে আসতো আর আসার পরে বলতো ইয়ারসুল আল্লাহ আমাদের জন্য একটু দোয়া করে দেন এরকম করত করতো এরকম দূর থেকে করতো না কাছে না যে হে আল্লাহ তোমার নবীর কাছে এসে কথা বলতেন যদি নবীলাম দুনিয়ার মতো জীবিত তাদের কাছে যেমন আমাদের মতো জীবিত ওরা বলছে জীবিত হলে এসে খবর কাছে এসে বলতেন যে আ রাসুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করে দেন অনা বৃষ্টি দেখা গিয়েছে মহামারী হয়েছে এই হয়েছে সেই হয়েছে একটু বালামশিদুরের জন্য দোয়া করেন কখনো তো দরখাস্ত করেননি তাই ভাস্যকার বলছেন আল্লাহ আলাপেন না সাহাবিবেন যে হে আল্লাহ করে তার ব্যক্তিত্বকে নিয়ে তার মর্যাদাকে নিয়ে ওসিলা পেশ করবেন যে হে আল্লাহ তোমার নবীর ওসিলাই তোমার নবীর মর্যাদার ওসিলা আমাদেরকে এই দান করো সেই দান করো এইরকম দোয়া তারা করতেন না তারা ভালো করে জানতেন কি চেয়েছেন আল্লাহর কাছে ব্যক্তিত্ব কে পেশ করেন নাই কোন ব্যক্তিত্বের ওসিলা নাই হ্যাঁ বরং দোয়া করছেন আব্বাস রাজি আল্লাহ বলছেন যে এই সাহাবাই তারা বিয়ে সাথে সম্পর্ক রয়েছে ওয়াহাজ এলাইকা বি জুনুব এই গুনাগার হাত তোমার সামনে আল্লাহ আমরা সম্প্রসারিত করেছি ওয়া নাসি আর আমাদের কপাল তোমার সামনে আমরা রেখেছি মাধ্যমে অর্থাৎ তবা করছি আমাদেরকে বৃষ্টি দান করুমাল আকাশে পাহাড়ের মত ছিলাম যে কোনো বাতিল পন্থী যদি কোন একটা আয়াত হাদিস থেকে দলিল পেশ করে বাতিলের জন্য चारे मानव खंडन आज खंडन नहीं तीन मत चार मत चारजे तक আর খণ্ডন রয়েছে তারপরে তারপর অংশ হয়ে আছে জি আল্লাহ ওয়সিলা পাঁচ প্রকারের তিনটি জায়জ তিনটি আত্মবি আসমাইল হোসেন আল্লাহ নাম এবং গুনা আসমা আর সিফাতের মাধ্যমে আল্লাহ তুমি রহমান রহম করো আল্লাহ মাফ করো ইত্যাদি ইত্যাদি এইভাবে দোয়া এটা হোসন আল্লাহ আসমানা রয়েছে তার মাধ্যমে তোমরা দোয়া করো নবী সাল আলহিসাল আরো হাদিস রয়েছে আসমা হুসেন সম্পর্কে আল্লাহ নিয়ানব্বী নাম রয়েছে মান আহসা হাজার আয়ত্ত করবে আর এগুলির মাধ্যমে দোয়া করবে দেখাল জান্না জাননা যাবে আসমিলা বানিয়ে দোয়া করা শোক দুঃখ দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে দুই নম্বর ওসিলা শরিয় সমাজ আপনার নেকাম নামাজ বানান আর আল্লাহের কাছে আল্লাহ দুই রক নামাজ পড়লাম আল্লাহ তুমি এর মাধ্যমে এর ওসিলাই আমার গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আমার রিজিকে রাস্তা তুমি খুলে দাও আমার তো কবুল করো আমার অসুস্থতা দূর করে দা আমার বেধি দূর করে দা ইত্যাদি আল্লাহ যেমন ওই তিনজন লোক নেক নিজের নিজের নেকামল পেশ করেছিল আর বালা বালামসিবতে পড়েছিল ওই পাহাড়ের গুয়াই আশ্রয় নিয়েছিল আর দ্বারটা বন্ধ হয়ে গেল সহিব খর হাদিস এক একজন এক এক আমল কথা তার মধ্যে একজন ছিল যে বাপ মায়ের সাথে করত তাদেরকে আগে খাওয়াইতো তারপরে ছেলে মেয়েদের খাওয়াইতো আর একজন জেনা থেকে বেঁচেছিল অথচ রকমের মানে পেয়েছিল আর একজন গরিবের পয়সাকে বাড়িয়ে বাড়িয়ে তারপরে দিয়েছে তাকে হ্যাঁ তো নিজের নিজের নে পেশ করে আল্লাহর কাছে যখন তখন আল্লাহবালা দূর করে দিলেন তো নে কামলকে ও শিলা বানানো যে কামল আগের হোক অথবা এখন হোক হ্যাঁ তাহযুদ পরে তাহযুদ পরে কাছে দোয়া করল আপনি জি আমরা মেনেছি রসুলের অনুসরণ করি রসুলের না কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করি ফাক্তুব না সুতরাং শাহিদিনের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেয় দলে আমাদেরকে রেকর্ড করে না তাহলে বুঝা গেল যে নেক আমল এরকম ইমান আমলের অশিলা পেশ করা যেতে পারে তারপরে তৃতীয় তৃতীয়া হচ্ছে কোন নেক জীবিত লোকের কাছে দোয়া চাওয়া আপনার সিনিয়র হোক অথবা জুনিয়র হোক অনেক সময় জুনিয়ার দোয়া চাইতে পারে আখি হে ভাই তুমি আমাকে তোমার দুয়াতে ভুলিও না জি তাহলে অনেক সময় ছোট কাছে কিন্তু জীবিত মৃতের কাছে না। चार नम्बर ओसिला जायेज नीला बड़ सम्मान मर्यादा मोरतुबा रल्लामाम गंगोई सहेबर बड़ मर्जा रही है आल्ला तर खाता बाफ कर दाम আমার বারামর্শিদূর করে দাও এটা বিদা থারাম এইরকম আরব আছে মাজার আছে ওই রকমে রাতে ইত্যাদি তো কথা হচ্ছে যে যারা এইরকম অনেকে বলে আল্লাহ অমুক যে তোমার নেঘবন্ধা তার যে তোমার কাছে হক রয়েছে धार्जे आल्ला फलू कथा बता कथा पेश कर दुआ करा अस्थल बेजाह নবীর যে হক রয়েছে ওমক ওলির হক রয়েছে আল্লাহ রয়েছে হক রয়েছে তোমার কাছে তার ওসিল এগুলি হচ্ছে বলছেন এই মর্মে যে হাদিস পেশ করা হয়েছে সিলসিলা জাল সিরিজ থেকে বয়ান করেছিলাম এর আগে আজিম আমার মর্যাদা দিয়ে তোমরা অসিলা ধরো আমার মর্যাদা নেই পাঁচ নম্বর ওসিলা হচ্ছে কোন ব্যক্তিকে অসিলা বানানো অর্থাৎ ওই ব্যক্তির কাছে সরাসরি চাওয়া এটা কাফের মুশ্রেকেরা করত মক্কার আর এটা হিন্দুরাও করে আর এটা যারা কবর মাজারে গিয়ে বাবাদের কাছে চায় হ্যাঁ কয়েক সপ্তাহ আগে বলেছে এটি কথা মুসলিম বাবার কাছে চায় আর হিন্দু শিরকারীরা মায়ের কাছে চায়। ঠিক না তো এটা হচ্ছে শির্ক বলছে না ওয়াহা মায় মু আসনামিম দেব দেবীর সাথে মূর্তি প্রতিমা পুতুলের কাছে চেয়ে থাকে আর এরা কবর মাজারে জিলানি চিস্তির কাছে আটরসী ভান্ডারী এসবের কাছে চেয়ে থাকে এটা হচ্ছে বড় শির্ক আনাস রাহিতামের সাথে বৃষ্টি পড়া শুরু হয় কালা বর্ণনাকারী বলছেন ফহাসারা সাহু অর্থাৎ আনাস বলছেন রাহন রসুল্লাহ নিজ কাপড় উঠিয়ে নিলেন शरीर मिनल उठा सम्भव जे सब कपड़ जतवन कपड़ आ कताना जाए कमिज जो है कमिज सब्बा ये उठाबे কিন্তু নবী কারিম সাল্লা ভিন্ন কাপড়ের কাপড় যেমন আজকাল দেখছেন সেই অনেক সময় তাদের সুন্দর পোশাক এটি ছিল যাকে হোল্লা বলা হয় হল্লা হল্লা মানে জোড়া কাপড় একটা নিচে লুঙ্গি হিসাবে ব্যবহার হইতো চাদর আর ওপরে একটা চাদর হিসাবে আমাদের দেশে বড় গামছা অথবা চাদর যেমন ব্যবহার হয় এইরকম ব্যবহার হইত তাহলে আর ভিতরে কিছু থাকতো না এমন সে আছে কোথায় ও সবের ব্যবস্থা তো শরীরের কাপড়টা নামিয়ে দিলেন যাতে করে শরীরের সরাসরি আল্লাহ পাকের এই রহমতের বৃষ্টিটা স্পর্শ করে বা পড়ে এই ज्लाम अकाल साथीसदीन बेरो बिस्टिंग शुरू हलो सद्य सद्यपालक पक्ष हदीसदीन अहद मान समय हदीस मान नजे सद्य सद्यार पक्ष बृष्टि नेमे আল্লা রহমত নেমে সুতরাং আমি পছন্দ করি এখানে যেন এই কথাগুলি স্পষ্ট আছে উজ্জ্ব আছে আমি পছন্দ করি যে আল্লাহর রহমতটা যে এখনই সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে বৃষ্টির সেটা আমার গায়ে লাগুক গায়ে পড়ুক আর শরীরটা ভিজুক সে আল্লাহর রহমতে বৃষ্টিতে এই জন্য শরীরটাকে ভিজালেন আলহামদুল্লাহ এর উপর আরব দেশগুলিতে আমল আছে বৃষ্টির সময় দেখি অনেক ছেলেরা কি করে मानूस दृष्टि जाना गए हाथी तो रकम करबी करीम सल्लम ए नबी सल्लम यह शरियत हिसाब हिसाब से অভ্যাস হিসাবে করেছেন যদি আদাত হিসাবে করে থাকেন অভ্যাস পছন্দ লাগে ভালো লাগে তাই এটা করেছেন তাহলে সেটা এবাদত নাই আর যদি তিনি হিসাবে সেটা করে থাকেন তাহলে সেটা এবাদাত যদিও সেটা মুস্তাহ অজেব নয় কারণ আমি করিম সাল্লা নির্দেশ দেননি কিন্তু এটা করেছেন এবং কেন করেছেন তার কারণও তিনি বর্ণনা করেছেন এই হাদিস থেকে এই হাদিস সহি মুসলিমের হাদিস সুতরাং বলার প্রয়োজন নেই সহিম আছে সহিম আছে অথবা শুধু সহি মুসলিম আছে এই হাদিস প্রমাণ করে যে প্রথম যখন বৃষ্টি শুরু হয় সেই সময় বৃষ্টিতে বেরিয়ে আসা আর কিছুটা শরীরকে ভিজানো মুস্তাহাব যাতে করে শরীরে কাপড়ে নিজের বাহন থাকলে বাহনে পড়ে ফার্স্যকার আল্লাহ নিয়ে আল্লাহ পাকে এই রহমত আমরা খুশি জি আর এই পানি এত পরিষ্কার পরিচ্ছন্ন পানি যাতে কোন রকমের কোন কিছুর সংমিশ্রণ ঘটেনে হ্যাঁ দুনিয়ার যত পানি রয়েছে जत शोधन कर किसमिश्रण आई ना कश्ठ बर चाहिए सुन्दर पानी पानी जमीनि संपन सदे रही आपन जो गुण पानी से गुण रही हदीस आमाण कर रबुल आलमीन सृष्टिर मध्यारे सर्वतमान नन बर पाक क এটা আল্লাহর পক্ষ থেকে এই সদ্য সদ্য নবী এসছে তার মানে আল্লাহ পাক কোথায় ওপরে হ্যাঁ সৃষ্টিকুলের ওপরে ওপর দিক থেকে দিক থেকে এসছে সেটা মেঘমালা থেকে আস আর যেখান থেকে আসল কিন্তু আল্লাহাকাল আল্লাপাক অন্য আয়াতিস কিন্তু এই বাতিল আকিদা সম্পর্কে আমরা একেবারে নিশ্চিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান এটা সুফিদের হলুলিদের ওয়াদি আকিদা বিশ্বাসীদের হিন্দুদের থেকে সামান্য কোন পার্থক্য নেই কুফরিয়কিদার আল্লাহাকুলা আলমিন এই জন্য বৃষ্টি সম্পর্কে বলেছেন আমি আকাশ থেকে আর আকাশ মানুষের ওপর সবটাকে আকাশ বলা হয় সেটা আকাশ পর্যন্ত আকাশের আর জমিনের মাঝখানে যে সুন্দর স্থান রয়েছে তাই হোক মাথার উপরে যা কিছু আছে সেটাকে সামা বলা হয় আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করে থাকি বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয় এই মর্মে ওম শাফির রহমতুল্লা আলাই তার একটি হাদিসের কিতাব রয়েছে কিতাবুল উম তাতে মুরসাল সনদ বর্ণনা করেছেন নবী করিম সাল্লা থেকে উত্তলু নজরুল মাতার ওয়াই কামাত হওয়া তলাশ করোয়া কবুল হোক এর জন্য সচেষ্ট কোন সময় হইন্দা নজরুল মাতার ওই সময় যখন বৃষ্টি বর্ষণ শুরু হয় তো বৃষ্টি যখন বসিতে লাগে তখন আল্লাপাগের কাছে যে কোন দোয়া করা ভালো কাজ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াই এবং নামাজের যখন একামত হয় নামাজ শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে আজান এ কামতের মাঝখানের সময় অন্য হাদিস দ্বারা প্রমাণিত পানি প্রবাহিত হইত তখন বলতেন তিনি চলো আমরা যাই এই উপত্যকার পানি আমাদের জলাশয়গুলিতে বা পুকুরে যেমন বর্ষার সময় পানি জমে যায় সেগুলিকে বলতে পারে। আর আরব দেশে ওয়াদি বলা হয় ওয়াদি দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা এগুলোকে ওয়াদি বলা হয় নিচু জায়গায় যেখান দিয়ে পানি প্রবাহিত বর্ষা বৃষ্টি হলে পানি বহা শুরু হয় চলো আমরা বেরিয়ে যাই এল্লাদি যা আল্লাহ তহরান যেই পানিকে আল্লাপ পাক পবিত্র করেছেন পবিত্রতা দানকারী করেছেন সেদিকে বেরিয়ে যায় ফানবি আর ওখানে গিয়ে আমরা পবিত্রতা অর্জন করি গোসুল করি তাহলে এরকম বাক্য ভিতরে পানি থেকে গোসুল করা ভালো বিশেষ করে প্রথম যখন বৃষ্টি শুরু হচ্ছে সেই সময় যেমনটা বললাম রসুরুল্লাহ সাল্লি সাল্লাম যে শরীরের কাপড়টা খুলে দিয়েছেন অপর ভাগের কাপড় যাতে করে বৃষ্টি শরীরে পড়ে এটা জায়জ শুধু না এটা মুস্তাহাব এই মর্মে সে মত হচ্ছে যে এটি হচ্ছে মোস্তাহাব নবী করিমাল সেটি শুধু গত কাজ হিসাবে তিনি নিয়ে বরং এটা তিনি হিসাবে এবাদতগত কাজ করেছেন সুতরাং এটা শরীয় সম্মত কাজ আর এটা ও আজ জরুরি কাজ নাই তবে মোস্তাহাব অবশ্যই আর নবী করিমসালিস্লাম এর কারণ হিসাবে বলছে এটা আল্লাহর পক্ষ থেকে এখনই পৌঁছেছে সুতরাং আল্লাহ রহমত যখন এখনই নেমে এসছে সে রহমতের কিছু অংশ আমরা শরীরে গ্রহণ করিবার নি তো ফেরুল নবী সালুব নবীম শুধু কাজটি করেছেন এটা অজে প্রমাণ করে না তবে ঐ নাম আল ফাকাত ফস্তাহাব প্রমাণ করে তো এই কাজটি করা মুস্তাহান তিনি বলছেন দুয়া করতেন ছোট্ট দোয়া তিনটি শব্দ তালা আল্লাহ সয়বান নাফিয়ান হে আল্লাহ সয়বান মানে হচ্ছে মতারান বৃষ্টি সয়বান মানে হচ্ছে মানে আল্লাহম আতে না সহ্যবান আল্লাহম আতনা সবান বা আল্লাহম আলাই না সহ্যবান না ফিয়ান আল্লাহ উপকারী লাভজনক বৃষ্টি দান করো বৃষ্টি বর্ষণ করো তো এই ছোট্ট দোয়া করবেন যাতে করে এই বৃষ্টি আজাবের কারণ না হয় ধ্বংসের কারণ না হয় ঘরবাড়ি বাড়ি ধ্বংস না হয়ে যায় বন্যায় দেশ ভেসে না যায় ডুবে না যায় যার ফলে এই দোয়া করা নবিয়া করিম সালাম সন্ন্য আখরা জাহু হাদিস ইমাম বুখারি এবং এমাম মুসলিম বর্ণনা করেছেন ভাষ্যকার বলছেন ইস্তেহবাবু দোয়াইন্দা নজরুল মাথার বৃষ্টি বর্ষণ হলে দোয়া করা মুস্তাহা বিশেষ করে বৃষ্টির কল্যাণ চাওয়া আর অন্যান্য দোয়াও করতে পারেন আপনি ঠিক না আর আমাদের দেশে অধিকাংশ মানুষ আজকাল জেনা ব্যাবচার আর মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক থেকে বেঁচে তাকে শুধু সামাজিক ভয় পারিবারিক ভয় সামাজিক ভয় আল্লাহর ভয় কয়টা লোকের মধ্যে আছে আল্লাহর ভয় কটা মুসলিমের মধ্যে আছে তো সজিলান নবী শাসন কি বলল ওই হাতে সরেছে আবু সুফেন বলেছিল মাঝে মোহাম্মদ যুদ্ধ হচ্ছে ওই বালতির মতো বালতি একজন হাতে থাকে না কুয়ার বালতি যে আসে ওইখানে একজন ব্যবহার করলো ছেড়ে দিয়ে গেলো আর আবার পানি শুরু করলো তার মানে কখন আম রাজিটি কখন মোহাম্মদ সাল্লা মুসলিম রাজি আবু সিফাজি বলেছে আমরা জিতি কখনো কাফেররা জিতেনি শুধু একবার ক্ষতি করতে পেরেছিল যে ওহদে ওহদেও ওইটাকে তারা নিজেদের জিত মনে করত সঠিক মত হচ্ছে সম্পর্কে যে তাতে কাফেরদের জিত হয়নি আর ওহযুদ্ধামদের হার হয়নি বরং তাতে রসুর সাহাবাইকার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত আলাদা জিনিস আর হেরে যাওয়া আলাদা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু হার হয়নি জি এটাও ঠিক तो आल्ला दुआ बकमे बिस्टिदा बृष्टर विभिन्न अवस्थार एकबीत नाम आम्पर्क भाष्यकर बृष्ट एक रकम बिस्टी हस तस अलम तार বলছেন তিন রকম বৃষ্টির কথা যেটা গড়ি গড়ি বৃষ্টি হয় বা হালকা বৃষ্টি হয় ওটা তিন রকম উল্লেখ করেছেন এখানে দুই রকম আর বলছে মাতার হালকা হালকা পড়া রোজাজার সবচাইতে আর খুব ক্ষুদ্র ফোটায় বৃষ্টি পড়ছে এটা আল কিতকিত সোম্মার রোজাজ রোজাজ বলা হয়েছে যেটা গুড়ি বৃষ্টি সোম্মার তাস আর ওর চাইতে একটু বৃষ্টি ঘন কিন্তু হালকা ফোটায় হালকা হালকা বৃষ্টি এইগুলি আরবি ভাষা সব রকম আর একটি রেওয়ায় বরংালান রয়েছে ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় হ্যাঁ ওপরের জমিন থেকে হ্যাঁ নিচু জায়গার দিকে ঢালুর দিকে যে প্রবাহিত হয় পানি কত বেগে যায় তো ওই রকম বৃষ্টি দান করে যদি সাহান শব্দ হয় তাহলে ইয়াজ আল ইকরাম। তার সহি কিতাব সহিম কিতাব তিনি এই হাদিসটি সংকলন করেছেন হাদিস যদিও সাহি ই আওয়ানাই হ্যাঁ বা আবু আওয়া নাই আবু আওয়ানা তার ধারণাই সেই হাদিসে যে বিভিন্ন রকমের বৃষ্টি আর মেঘের দোয়া করা হয়েছে বা ইস্তিস দোয়া এই দোয়াটি নিস থেকে যে নকল করা হয়েছে হাদিস টা তবে ভাষ্যকার বলছেন আদিদা বে আলফাজি মোতাকারিবা তবে এই হাদিসটির सनद सूत्र रही भाषा बर्णित परस्पर गाषागुली व्यवहारित सही सनदे प्रमाणित ना तो नबी सलमे सन्नति दुआ ना मन कर दुआ आल्ला पकर বৃষ্টি নিজের ভাষা দিয়ে দোয়া করতে বাংলায় বা উর্দুতে উর্দু ভাষা দোয়া করবে বা আল্লাহ বৃষ্টি দাও তার চাইতে ভালো এই দোয়া দিয়েও করলে করতে পারে কিন্তু যেই হাদিস দোয়ার দুয়ার সাথে সম্পর্কিত হাদিস যদি শহীদ সনন্ধে প্রমাণিত না হয় সেটাকে নবীশাল মাসুর দোয়া হিসাবে মাসুর মানে নবীশালাম থেকে বর্ণিত দোয়া হিসাবে সেটা বিশ্বাস করবে না নবী করিম সাল্লা সাল্লাম থেকে আরেকটি সহিদ রয়েছে তোমরা যখন দোয়া করবে তো বারবার করে ইয়াজল জালালাম বলে আল্লাহর কাছে বারবার করে তোমরা জোর সৃষ্টি করবে আলিস জালাল আল ইকরাম তোমরা ইয়াজাল জালাল আল ইকরাম বলে বারবার দোয়াতে কি করতে হয় দোয়া কাইমনে দোয়া করতে হয় একগ্র চিত্তে দোয়া করতে হয় क्यों पबना आल्ला देवे ना तुम छाड़ब ना तुम्हारा नहीं बदली निजे मा के धरें बारें ना नहीं छाड़ब ना देखे दीते इच्छा ना हो रकम के दिए रकम जाना तो छाड़ा मुक्त करल्ला सकाल थे सन्ध्या बल्यजीवन एर घटना घटे आगे मानुषरा टा पैसा हिसाब अनेक बेसि गुन পয়সা যে কত প্রিয় ছিল আগের মানুষদের কাছে আল্লাহ তাদেরকে রম করে জলসায় যাব আর সেই যুগে একটা টাকার অনেক মূল্য এক টাকা তখন দু টাকা কিলো হয়তো মিষ্টি পাওয়া যায় তিন টাকা কিলো মিষ্টি পাওয়া যায় তখন বয়স আমাদের দশ বছর এগারো বছর বারো বছর নামিকে ধরেছি সকাল থেকে জলসায় যাব একটা টাকা সন্ধ্যা হয়ে গেছে জালসায় যাওয়ার সময় হয়ে বের করতে পারি নাই ওদের কাছে ধান চাওয়া যায় চাল চাওয়া যায় দিয়ে দিবে গৃহস্থ মানুষ কিন্তু টাকা টাকা আজকাল অনেক আছে হ্যাঁ দশ টাকা নোট আছে আর বন্ধ হয়েছে যদি একের নাস্তা করে তো ভাঙিয়ে আর ভাঙালি খরচ হয়ে যাবে থাক চুপচাপ থাক অনেকে যাবে অজবে যখন কৃপণতা করেন তখন কোন বিশেষ করে যদি আপনি নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েদেরকে খরচ করার ক্ষেত্রে অথবা এতিম বিধবা অসহায় যারা তাদের ওপর ব্যয় করার ক্ষেত্রে যদি কৃপণতা করেন তো অবশ্যই গুণাগার কারণ অজব তরক্ষ অজব ছাড়লেন তখন কিন্তু বন্ধু বান্ধবকে খাওয়ানো সেটা হচ্ছে মোস্তাহাব কাজ ভালো কাজ খাওয়াইলে ভালো কথা না খাওয়াইলে হয়তো গুনহা নেই কিন্তু তারপরেও অনেক সময় আজকাল টেলিফোনের যুগে আর খেতে না কল করলে আমার চেরানা চলে যাবে আটানা চলে যাবে হ্যাঁ কলটা মিস চলে গেছে মনে মনে খুব শট সংক্ষেপ করতে জানে না তো আপনার একদর তো খাবেও কলব্যাক করলেন। তখন অনেকে আর কলব্যাক করে না কৃপন করে না কৃপণতার কারণে আর কলব্যাক করে না ওকে আর কল করবে না ওখানে মানুষের সাথে কি হয় ভুল বুঝাবুঝি হয়ে যায় যা আমার টেলিফোনের কোন মূল্যই না এর কাছে তাই না আপনার আটানার কৃপণতার কারণে ও আপনার সম্পর্কে খারাপ হয়ে গেল আত্মীয়দের সাথে বিশেষ করে দেশ থেকে টেলিফোন করেছে আর যদি আপনি কৃপণতার কারণে গেছে মিস গেছে গেছে আর কল কলব্যাক করলেন না অথবা তারা কল করছে তাদের অনেক টাকা পড়ছে আপনারা যাচ্ছে মেন এটে ৩৫ পঁয়ত্রিশ যাচ্ছে আর ওর কাছে যাচ্ছে কত টাকা রহম ও রসুল্লা একবার রসুল্লা বোলেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে সালামের যুগে অনাবৃষ্টি দেখা দিল তখন বৃষ্টি চাওয়ার জন্য দোয়া করার জন্য তিনি বেরিয়েছেন সাথী আলি সাল্লাম ইয়াস্তাস্তি সোলাইমান আলি সাল্লাহের নবী হ্যাঁ বন ইসরা নবী তিনি তিনি বেরিয়েছেন ইস্তিস করার জন্য বৃষ্টি চাওয়ার জন্য ফার্লত মুস্তালকি আলা জাহরিয়া রাস্তায় দেখছেন একটি পিপিলিকাকে যে পিঠের আছে হয়ে পাগলি কে আকাশের দিকে উঠে শুয়েছে হ্যাঁ সাধারণত কি অবস্থায় থাকে পিপিলিকা পানিচের দিকে থাকে উল্টো হয়ে পড়ে আছে হ্যাঁ উল্টো হয়ে চিঠ মানুষ যেমন লম্বা হয়ে শুয়ে থাকে রকম হয়ে আছে আকাশের দিকে পা গুলি করি আমরা যেমন আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করি ও আকাশের দিকে পা উঠিয়া আল্লাহ পাখের কাছে দোয়া করছে কে পিপিলিকা সুহান আল্লাহ তা কুলু আর ওই পিপিলিকা বলছে পিপিলিকার দোয়া শুনি আর এই দুইমায় হারামরা তাদের খুদবাতে ইস্তিসান বলে থাকেন খালকুম মিন খালকে হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ তোমার বৃষ্টি থেকে আমরা অমুখাপেক্ষী নই মানে তোমার বৃষ্টির আমরা মুখাপেক্ষী মোহতাজ হয়েছি তোমার বৃষ্টির প্রয়োজন আমাদের রয়েছে সুতরাং আমাদেরকে তুমি বৃষ্টি দান করো পানি দান করম্লাম ভাষা বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন হ্যাঁ পাখি ভাষা বুঝতেন পশু প্রাণীর ভাষা বুঝতেন সবকিছুর ভাষা বুঝতেন তিনি জিন্দের ভাষা বুঝতেন সবকিছুর ওপর তার রাজত্ব চলতো এই ভাষায় ভাষাই দুপিলিকা করছে সালেমান আলী সাল্লাম বুঝে গেছেন ফাকালা আলাহ সালেমান বলে ইদু চলো ফিরে যাই আমরা বাড়ি যায় আর দোয়া করার প্রয়োজন নেই ফাঁকাদ সখি তুমি অন্যদের তোমাদের ছাড়া অন্যদের তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ হয়ে যাবে লাগবে না ওই পিপিলিকে দুয়ার ওসিলাতে মাধ্যমে তোমরা বৃষ্টি পেয়ে যাবে ফাঁকাদ সখি তুমি দাওয়া থেকে হাদিস মুসনাদ আহমদে রয়েছে এবং ইমাম আহমদ সহি বলেছেন ওয়াস হাকিম হাকিম হাদিস টিকে সহি বলেছেন মানে রয়েছে। হাকেমে তবে এমাম হাকেমের কাছে যেসব হাদিস কে এমাম হাকিম সহি জরুরি নয় যে সবগুলি হাদিস সহি হবে অনেক হাদিস হয়তো সহি আর অনেক হাদিস এমাম হাকেম মোস্তাদ হাকিমের সহি বলেছেন সেটা হাসান गवेशा तरीस जाल पर्त पहदरक हाकेम थ हादी सही हासान हो जाए यह रकमी ना जदि मुस्तदरक मान एम हाकेम धारणा যে এই হাদিসগুলি এমাম বোখারি মুসলিমের শর্ত মোতাবেক ছিল তারপর তারা ছেড়ে দিয়েছেন সেই আমি ইসতেদ্রাক করলাম ইস্তেদ্রাক মানে তাদের করার জন্য কিছু আসবাব মানে উপায় হাদিসগুলিকে আমি সংযোজন করলাম অ্যাড করলাম ইস্তেদ্রাক ইদরাক মাফাত যা ছুটে গেছে তা নিয়াস হাদিস হচ্ছে দুর্বল হাদিস দ্বার প্রতিনিয়ত রয়েছে এমাম জাহাভি অবশ্য এমাম হাকেমের সমর্থন করেছেন তবে তার পিতা এই দুইজন সম্পর্কে এরা মজুর অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী এই হাদিস দ্বারা বেশ কিছু মাসাইল আমরা জানতে পারলাম তার মধ্যে একটি বিষয় হচ্ছে সমস্ত পাকের মহলুক আল্লা সাথে পরিচিতি রাখে আল্লাহর সাথে সম্পর্ক রাখে আল্লাহকে চেনে শুধু অধিকাংশ মানুষ আল্লাহকে চেনে আর অধিকাংশ জিন আল্লাহ চেনে না আর বাকি যত আল্লাহর মখলুক রয়েছে মানুষ আর জিনা সমস্ত মখলুক আল্লাহর সাথে সম্পর্ক রাখে আল্লাহ পাকে এবার করে যেমন কোরআন করিমের অনেক আয়তে ইস্যহ তো সব্যহ বলে আছে আসমান সবকিছু তসবি করেসদা করে এই আয়াতগুলি প্রমাণ করে আর এই হাদিসা প্রমাণ করে প্রশংসা বিজড়িত তসবি করে না তসবি তবে তাদের তসবি তাহলে দোয়া তোমরা উপলব্ধি করতে না বুঝতে পারো না তাহলে পশু পাখি তসবি করছে আমরা বুঝি না समय बाक आवाज पबे आवाज पा जाए पा जाए गांधी যে তসবি করছে সেই তসবি এদের ভাষা তোমরা বুঝো না এই হাদিস এমন কি প্রমাণ করে যে হাত উঠিয়ে দোয়া করা মোস্তাহা হাত উঠিয়ে দোয়া করা মোস্তাহা বিশেষ করে বৃষ্টি চাওয়ার দোয়াই আর যেই দোয়াগুলি আপনার সাধারণ দোয়া তবে গত সপ্তাহে বলেছি এমন ক্ষেত্র যে ক্ষেত্রটি রাসুল উল্লাহামের জীবনে বারবার এসছে কোনদিন হাত উঠাননি তখন আপনি উঠাবেন না ওখানে যেমন ফরজ নামাজের সময়গুলি নবী জীবন এসছে বারবার কিন্তু তিনি হাত উঠাননি এমনি আপনি দোয়া করবেন হাত উঠে আজান এখামতের মাঝখানে আপনি দোয়া করতে চাইছেন হাত উঠান একজন দোয়া করবে বাকিরা আমি নবিন বলবি সম্মিলিত আবার বিশেষ সময়ে তখন দড়িল লাগবে তখন দরিল লাগবে অনেক দোয়াই সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাহ আলি পড়েছেন কিন্তু হাত উঠিয়ে পড়েননি তাই না चलते चलते दुआ करा उल्टे गे गुलर दिए अल्लाह का चाहसे अपनी हाथ उठिए दुआ प्रमाणित हादीस द्वारा प्रमाणित है বিগত যে শরীয়ত ছিল আগের নবীদের যে আসার ছিল সেগুলি তো এমনকি মুসা আলি সাল্লাম সম্পর্কে কোরআনে করিমে আল্লাহ পাক এর সাদ করছেন ওয়াইজিস্তাস্তা মুসা আলী কৌ মেহী স্মরণ করো মুসা আলি যখন নিজের জাতি আর বারোটা আঘাত করেছে বারোটা ঝর্ণা দ্বারা প্রবাহিত হল এক এক ঝরণায় এক এক গোত্র এক এক বংশের লোক কেউ কারো ঝর্ণাতে যাবে না যাতে লড়াই ঝগড়া না হয় আশারাত সেই পাথর থেকে ১২টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল নবী মুসা নবী সাল আলহ সাল্লামের মোজেজার কথা জানতে বললাম যে তিনি পাখির ভাষা বুঝতেন তিনি ভাষা কীট পতঙ্গের ভাষা বুঝতেন मगज थारे ज्ञान बुद्धि थारे बुझते, बुझते, बुझते फिस আর রহমান ও আল্লাহ আর সিস্তাওয়া আল্লাহ আরও সে সমুন্নত আল্লাহ আসমানের ওপর সৃষ্টির ঊর্ধ্বে আছেন এই কথা বুঝতে পারলো না অথচ তার নেচারও বলছে যে আল্লাহরে আছেন সেও যখন দোয়া করে তখন তার মনটা তার ফিতরাত হ্যাঁ তার মন ওপর দিকে চলে যায় যে দেনওয়ালা উপরে আছেন এমনকি হিন্দুরাও বলে উপরওয়ালা বলে না উপরওয়ালা কেন বলবে বলিস হ্যাঁ সর্বত কি সর্বত বিরাজমানওয়ালা বলতো হ্যাঁ এরকম কোন ভাষা তারা আবিষ্কার করতো উপরওয়ালা কেন বলবে ভাই উপরওয়ালা যখন বলছে তার মানে তিনি ওপরে সৃষ্টির উর্ধে এরপরেও যদি এই আকিদার বিরোধিতা করে তো এর চাইতে বড় গুমরাহি আর কি হয় এটি হচ্ছে এই অধ্যায়ের শেষ হদিস আনস থেকে বর্ণিত তিনি বলছেন নবী করিম সাল্লাম একবার বৃষ্টি কামনা করলেন ইস্তিস্তা বৃষ্টি বর্ষণ আল্লাহর কাছে কামনা করলেন মান দোয়া মানে করলেনা বেজাহারে কফ সেই দোয়াতে কি করেছিলেন ইারা করেছিলেন বেজাহারে কফ তার দুই হাতের ওপর ভাগ দ্বারা এলা সামায় আকাশের দিকে ইশারা করেছিল মানে আকাশের দিকে তার হাতের ওপর ভাগ চলে গেছিল দোয়া করতে গিয়ে এখানে আশারা বলতে বোঝা হয়েছে যে তার হাতের এটা হচ্ছে জাহারুল কাফ হাতের এটা হচ্ছে বাতেরুল কাফ আর এটা হচ্ছে জাহারুল কফ পিঠ যাহ পিঠকে বলা হয় সাধারণ দোয়াতে দোয়া করি এইভাবে ঠিক না আর ইসতে দোয়াতে কেমন দোয়া করবেন এই বিষয় এখতলাফ রয়েছে এই হাদিসটি বুঝতে গিয়েও দৃষ্টিভঙ্গির এখতেলাফ হয়েছে এখানেও দৃষ্টিভঙ্গের এখতেলাফ আছে ভালো করে শোনেন আর এই মশলাটি আজকে ক্লিয়ার করেন। ছোট কাল থেকে আমরা দেখে দেশে কিভাবে করে হ্যাঁ হ্যাঁ উল্টা করে হাত দিয়ে দোয়া করে জি একবার এই রকম করে হ্যাঁ হ্যাঁ নেওয়ার তরি আচ্ছা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন তো আল্লাহ এইরকম করে না এইরকম করে নানা ভাষা নানা মাত নানা পরিধান শুভান এইরকম দোয়া করি আজও বেরিলে দেখা যায় কেউ তো এইরকম করে দোয়া করছে মনে হচ্ছে যে হিন্দুদের নমস্কার করছে আর প্রণাম করছে আর কেউ তো এইরকম করে করছে কেউ তো এইরকম করে কেউ তো এইরকম করে কেউ তো এইরকম করে একবার কেউ তো এইরকম করে তো এর মধ্যে কোনটা বেশি সহি কোনটা সঠিক साधारण दुआई हाथ चेहर सामने हाथ चेहर सामने कत मेलाना खोला ए रकम थे मिलान एक क्षेत्र जुक्तिसंगत आरबुक पे अलजुदबिल मजूद बेकिछ बड़ शेयक विषय आलोचना कर আর আপনি হাত পেতে নেন তো নেওয়ার তরী হবে আপনি দোয়া করে চেহারা থেকে বেশি ওপরে মাথার দিকে উঠিয়ে দিবেন না আর ওপর দিকে তাকাবেন না আরো অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে বলে দোয়ার টেবিলা হচ্ছে আকাশ এই গত সপ্তাহে একবার অনেক দূর থেকে টেলিফোন করছেন আমাকে আর বলছেন যে দুয়ার কিবলা নাকি আকাশ এইরকম ফতুয়া দেশি ফতুয়া এটা আর নামাজের কি বলে হচ্ছে আর মোনাজাতের কি বলে বাগদাসরী জি হ্যাঁ এই জন্য ডান দিকে ভারত বাংলাদেশ থেকে রেসবি বেরেলা ডান দিকে সামান্য কাথে মোনাজাত ধরে উদ্দেশ্যদের নিয়ে তো আছে যে বলছেন এই যে কবরওয়াল ওসে আজম মের মজারকে সামনে করে দোয়া করছি তাহলে দিয়ে হবে সিরকি দোয়া সিরকি দোয়া এখন এই হাদিস বললাম সালাতে হাতের বাহির ভাগ দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন মানে আকাশের দিকে বাহির ভাগ করে দিয়েছেন এমন ভাবে দোয়া করেছেন এখন এটা আসলে কি এরকম ধরেছেন এটা একটা মত সাফের মত আর ওই মতটাকে আমাদের আহলে হাদিসরাও দিয়েছে আর গ্যার মোকাল্লি গাউ দিচ্ছে কেমন কথা বলো তকলি ভালো করে তকলিদ করতে হবে এই একটা মত যেভাবে দোয়া করতে হবে আমরা আহ্লাদিসের সাথে আমরা এরকম করেছি কারণ আহ্লাদিস সাফেদের সাথে হানাফিদের সহি বিরোধী ফতুয়ার কারণে ওরা প্রায় মসলাতে সাফি ফতুয়া দিয়ে থাকে সাফি ফতুয়া দিয়ে থাকে অনেক সময় জয়ীফ হয়ে যাবে সাফি ফতুয়া দিতে গিয়ে ঢালাহারে সাফি ফলে আর এরকম হয়েছে কিছু অনেক ক্ষেত্রে দেখা গেছে সাফির মত দুর্বল কিন্তু আমাদের মত সেখানে বলিষ্ঠ হ্যাঁ বা এম মালিকের মত হচ্ছে বলিষ্ঠ তখন সেখানে আপনাকে এমন সাফি ফতুয়া দিলেই যে কাজ হয়ে যাবে তা চলবে না এইরকম এমা বিবনে তা রহমতুল্লাহ আল্লাহ বলছে না না এরকম নয় আসলে তিনি বলছেন যে নবী সাল্লাহাল্লাম ইসতে চেহারার উপরে আরো বেশি লম্বা করে হাত উঠাইতেন তো এইরকম করে যে হাত তখন এই বাহির ভাগটা দিকে হয়ে যেত। যেত। যেহেতু এমন ভাবে তুলতেন যেন আকাশের দিকে এইরকম করে চেহারার দিকে যদি করেন তো আকাশের দিকে হয়ে গেল বাহির ভাগটা এইরকম হয়ে যেত এই কথাই বলছেন এই হাদিস সহি মুসলিমের রয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রয়োজনের সময় ইসতিসকা করা পানি চাওয়া মুস্তাহাব আর এই হাদিস প্রকাশ হে মোজার নবী সাল বিনা নামাজি আর বিনাজমাতে শুধু পানি চাওয়াও শরীয় সম্মত এটা তৃতীয় তরীকা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এই হাদিস প্রমাণ করে আল মোবাইলেরা ফেলিয়া দেয় হাত উঠাবেন খুব বেশি লম্বা করে অনেক উপরে উঠাবেন মাথার ওপরে উঠাই দিবেন হাত তা কি হাত যেন ফিরে গেছে আকাশের দিকে এরকম হয়ে যায় যেন এইরকম করে লম্বা করে উঠাবেন এবির রহমতুল্লাহ আল্লাহ আল মুহাজের নামকিতা বলছেন ফাঁসলি দোয়া দুয়াই দুই হাত উঠানো সম্পর্কে একটি অধ্যায় কয়েম করেছেন আর তাতে বলছেন এসতেহবাব ও রাফল ইয়ারে নামাজের বাইরে হাত উঠানো মুস্তাহ আর ওখানে বেশ কিছু হাদিস তিনি নিয়ে এসছেন কয়েকটি হাদিস রয়েছে বৃষ্টি চেয়েছেন এবং দুই হাত উঠিয়েছেন কালে পোখার মুসলিমের হাদিস তো বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে নবী সাল হাত উঠিয়েছেন সলমান থেকে বর্ণিত সালমান বলেছেন এবং বড়ই সম্মানিত এদার রাজহি এলইহি আল্লাহ পাক এর দিকে দুই হাত যখন কোন বান্দা উঠাই সিফরান সিফ্রান তাই খালি শূন্য দুই হাত ফিরিয়ে দেওয়াই আল্লাহ পাক বড়ই লজ্জা পান সুতরাং আল্লাহ পাখির কাছে হাত উঠে দোয়া করবে হাদিস আবু দাউদের আল্লাহ আল্লাহ যদি হয় দুয়ার পরে আলাহ আসে তাহলে কি অর্থ হবে আগে বদোয়া হবে আর নে হবে সালাত আদেই করলে ফরোজ নামাজ রাফা ইয়াদ দুই হাত উঠাইতেন ইয়াদু আলীনা ওই সব খুনিদের ওপর বদা করতেনা কাতালু আসা নবীলাম সত্তর জন সাহাবাহী বীরে কাছে ধোকা দিয়ে নিয়ে গিয়ে আমাদের পাঠান করেছে একজন কোন রকম পালিয়ে বেঁচে মদিনা ফিরেছিলেন রাহুল ভাই হাদিস ভাই রয়েছে। এটা ছিল কোন দোয়া এক মাস রসুল্লাহ করেছিল হাদিস ভাই কান আতা এক মাস করেছিল বিশেষ করে ফজর নামাজে এছাড়াও প্রয়োজনীয় পাঁচ অপ্ত নামাজও করা যেতে পারে এ বিষয়ে গিয়ে রাতে দোয়া করেছেন আর সেখানে হাত উঠিয়ে দোয়া করেছেন এই হাদিসও আয়সরাজ আল্লাহ আনহা থেকে শহীদ মুসলিমে প্রমাণিত এছাড়া বেশ কিছু হাদিস তিনি এখানে উল্লেখ করেছে। এই হাদিসটি সম্পর্কে সঠিক মতটা ভাস্যকার ভাষায় পেশ করি বলছেন ভাস্যকার নবী সাল্লা খুব লম্বা ভাগ আকাশের দিকে যদি কোন অনিষ্ট বালামসিবত দূর করার জন্য দোয়া করা হয় তাহলে এখনো বেজাহারিল কাফে তাহলে আল্লাপাকের কাছে দোয়া করতে হবে হাতের বাহির ভাগ এইভাবে এইরকম করে যেমন আমাদের থাকেন অথবা কি বলছেন কালা জামাত আসাহ আমাদের সাথী সঙ্গীতদের একদল এবং অন্য অন্যরা অর্থাৎ শাফে ইমাম নাবি যেহেতু ছিলেন তিনি বলছেন বা ছিলেন তিনি বলছেন একদল আমাদের সাথী সঙ্গীরা বলেছেন করার জন্য যদি দোয়া হয় তাতে সুন্নত হচ্ছে যেমন বৃষ্টি, দুর্ভিক্ষ বা মহামারী এরকম কিছু যদি হয় উঠাবে কিন্তু হাতের বাহির ভাগ আকাশের দিকে পড়বে এই রকম ভাবে দোয়া করবে ভাবে হাত লম্বা করে এরকম করে তখন কি করবে দুই হাতের ভিতর বাঘ আকাশের দিকে করবে এইভাবে দোয়া করবে চেহারা সামনে দেখে হাজ আল্লাহিস আর তারা দলিল হিসাবে বালা তিনি বলছেন ফাইতার তার পছন্দনীয় মত হচ্ছে বৃষ্টি চাওয়ার ও হাতের ভিতর ভাগ আকাশের দিকে থাকবে কি থাকবে ভিতর ভাগ आकाशे दिख रहा थकबे हादिस अर्थ कि उठा मन हम बाहर आकाशेदी दीर्घ दोआ कर सुन्नाथ सूतरा विषय निश्चित एक बार स्पष्ट नो हाथ दोआा करते बारो मसल्दी मत रही मारा बाड़ो प्रयोजन नहीं আমাদের দেশের যে তরীকাটা আছে নবী সাল্লাম সাহাবাহী কেরামদেরকে দলে দলে নিয়ে গিয়ে কবর জিয়ারত করেছেন এই রকমের কোন একা গিয়ে রাতে চলে গেছেন বেশিরভাগ জিয়ারত করার জন্য একা গেছেন আর যদি দোয়া করেন সেটা আলাদা জিনিস আর দল বেদ আমাদের দেশে দোয়া করা আর কবরকে নেওয়া কিবলা দিকে থাক কবর দোয়া করতে হবে। একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলবে আসলে এই তরী কে প্রমাণিত নাই আপনি একা যদি চলে যান আর যদি দোয়া করে সেটা আলাদা কথা একজন দুজন গিয়েছেন একজন যাচ্ছেন আপনার সাথে দু একজন হয়ে গেল আমরা দেশে গেলে আত্মীয় স্বজন কবর জেয়ার করতে চাই তো আমরা করি কি যাচ্ছি তখন আশেপাশের বাড়ির লোকেরা দেখলো যে অমুক এসছে তো ওরা চলে আসলো কমি বারণ করলাম না কিন্তু আসো তোমরা আসো অমুক সাহেব এসেছেন সুতরাং তোমরা দলে দলে আসো অথবা আমাদের দেশে আরো এগুলো কি বড় বড় বিদাতে আকার ধারণ করেছে জুমান নামাজের পরে ঈদের নামাজের পরে ঘোষণা করবে যে চলেন আমাদের গ্রামে এক মন্ডল ছিল যেমন নামাজটা পড়া হইল তেমন ঈদ দাঁড়িয়ে গেলজন দশজন বলে সমাজের লোককে আমাদের জনকে বলছি যে আমাদের এখানে গরম জিয়ারত হবে বিদাতি গুলো এইভাবে সব লোককে ডেকে হেঁকে নিয়ে বিদাতি তরীঘা আর এইভাবে সম্মিলিত দোয়া করে বিদাতি তরিকা এইগুলো না বিকেল থেকে প্রমাণিত নাই স্বাভাবিক দলে দলে গিয়ে কবর জিয়ারত করেন আপনি কেবলা যেখানে দাঁড়াবেন সেখান থেকে কেবলামুখী কবরস্থানের কাছে গিয়ে এমন ভাবে দাঁড়া যাতে হইতে পারে দোয়ার দোয়ার হচ্ছে যে কেবলাকে সামনে করে নামাজের মতো ফরজ না কোন অসুবিধা নেই আপনি এখান থেকে দোয়া করতে ওখানে যাবেন আসলে কবর দেখতে যাওয়া দোয়া তো যে জায়গায় এখান থেকে হইতে পারে সেটা হচ্ছে আখেরাত স্মরণ করা কবর দেখলে আপনার আখেরাত স্মরণ হবে যে আমি আর বেশি দিন না আমার বাবারও এতেকাল ৪০ বছর বয়সে হয়েছে পঞ্চাশে হয়েছে হ্যাঁ ইত্যাদি বা ষাট এ হয়েছে আমারও বয়স হয়ে গেছে আর বয়সের সাথে কোনো সম্পর্ক তার আগেও হয়ে যেতে পারে অনেকের বিশ পঁচিশে এতেকাল হয়ে যাচ্ছে সুতরাং যেকোনো সময় আমাকে এখানে আসতে হবে সুতরাং আমার ইমান আমল আপডেট করি তবা করি সংশোধন করি এখান থেকে তবা করি ফিরি এগুলি হচ্ছে আসলে কবর জিয়ারতের উদ্দেশ্য জরুল কবর আফাইনাহা তো যা কেরকম আখেরা কবর জিয়ারত করো তা তোমাদেরকে আফের আফ স্মরণ করিয়ে দেবে দু তিনজন যদি যায় আর যদি একে আঁকা করে তাও করতে পারে আর মাঝে মধ্যে কখনো যদি কিউ আমিন বলে দেয় সাথে তো সেটা আলাদা কথা হ্যাঁ এটাকে একেবারে নিয়ম বানিয়ে দেবে জোরে আমিন বলাই আর ফায়দান করাই কি করেছে মসজিদে নামাজ পড়তে দেয় না আমার পরামর্শ এসব দুর্বল মোস্তাজাফিন এরা মাক্কায় যেমন দুর্বল লোকেরা ছিল निर्तित तेम विदी जुल्मिकार अने के हेकमत कौशल अवलम्बन सुन्नदगुली स्थगित रखे आप जो हेम्मत ना थे लोक तैरी ना करते सुन्नदगुली विश्वास रखेंगे सुन्नत क्यों अमल करते साहल मह देहल तरिकारल कर তার হয়তো জান বাজবে না শুধু মান মারো যাবে না জানটাই বাজবে না হয়তো তো সেই আমলে তিনি রফায় দান করেননি কিন্তু তার হুজরতুল্লাহ বালেগা আমি ওই সব মাদ্রাসা পড়া দৌড়া পড়া ওই সব মৌলী সাহেবদেরকে পড়ে নিতে বলছি তিনি বলছেন তারা আমার কাছে আর অনেক বলিষ্ঠ বুঝা গেছে আমল করতে পারেননি তিনি ওনার একজন সহপাঠী ছিলেন আহ এলাহাবাদী গালিব সাহেবের থিসিসে উল্লেখ করেছে ওই ইলাহাবাদির নাম পড়ে নেবেন এলাহাবাদী আলমের নাম উল্লেখ করেছে তো তুমিও হাদিস পড়লে আমিও পড়লাম আবু তাহার মাদানী কাছে কিন্তু তুমি হাদিস আমল করো রফেদেন করো না আমিন জোরে বলো না আমি তো করছি করোনা কেন শাহিউল্লা সাহেব কোনো জবাব দিতে পারেন না। চুপ তারপরে একদিন ঘটনা ঘটে দিল্লির শাহী মসজিদ যে মসজিদ দিল্লির জামে মসজিদ ছাড়া আরেকটি আছে ফতে পুরী মসজিদ যারা দিল্লি গিয়েছেন ফতে মসজিদ ওই মসজিদের ঘটনা হচ্ছে যে ওই এলাহাবাদী তখনকার হানাফি আজকালকার হানাফির চাইতে আরো অনেক কঠ্টর আর অনেক বেশি গোড়া এখন তো গোড়ামি এই আপনার ওই যে লোহার ওপর মরিচার জং পড়ে না মেরে মেরে কোরআন হাদিসের আঘাত করে করে অনেক জং ছোটানো হয়েছে তকলিদের বুঝে গেছে এই যেন কোনো কোনো জায়গায় একটু বরদাস্ত নিচ্ছে আর কথা বরদাস্ত করতে পারে না তো তখনকার যুগে আরো বেশি গোড়ামি ছিল তো এমন মার দেওয়া শুরু করেছে সুহান আল্লাহ সাহেব ওখানে ছিল দৌড়তে দৌড়তে চলেছেন কি হয়েছে কি হয়েছে মারামারি চলছে এই সাথে আরে আমারই সাথী সঙ্গী এত বড় আলেমকে লোকেরা মারছে তোমরা কেন এইরকম বাড়াবাড়ি করছো এই বলে কোন রকম যানটা রক্ষা করে নিজের ঘরে নিয়ে আসার পরে বলছে যে বলো আমিও যদি তোমার মত রফায়ী লোক হইতাম তাহলে তুমিও মরতো আমি মরতাম হ্যাঁ বোঝা গেছে এই রকম হচ্ছে অবস্থা আপনাদের বিভিন্ন এলাকার সুতরাং কিসে নামাজের মধ্যে যেগুলো প্রকাশ পায় সুন্নত আমিন জোরে টানা আর রফায়দান করা আর বুকের উপরে যদি খুব বেশি করে হাত মানুষ মাঝামাঝি করবেন ওদের মতো একবার এই দিকে ধরবেন না হ্যাঁ আর এইরকম করবেন না একটু করেন না যেখান থেকে হাডি শুরু হচ্ছে না আর একটা দোয়া মনে একটু মাথা খারাপ হইতে পারে হ্যাঁ তো ওখানে একটু ওখানে একটু মান করবেন আপনি নিজের দোয়া করবেন ওরা ওদের দোয়া করছে আপনি আপনার দোয়া করবেন হ্যাঁ ওদের সাথে উঠিয়ে থেকে গেলেন একটু তাদের অসুবিধা যদি কেউ কিছু তাদের কবর মাজার খুঁজে মাথা খারাপ নাই এবার বলছে নেগেটিভ বলাই যাবে না বলছে লাগেটিভ এটা করিও না ওইটা করিও না ওদের থিওরিতে আছে যে ও না বলতে হবে না বললে ঘৃণা ছড়াবে আমাদের শিক্ষাতে তারা সবসময় শিখায় না হ্যাঁ বলবেন সবসময় হ্যাঁ বড় ফজিরতের কাজ ভালো কাজ এর এই সব রয়েছে এই রয়েছে এরকম করবেন বোঝা গেছে যার ফলে আপনারা একটু ক্ষমতা বললাম আমি একটা কথা ব্যবহার করি কি করবেন এগুলোকে স্থগিত রাখবেন দায়ী অনেক পুরাতন মানুষ কোথায় সিলেট থেকে হিজরত করে কোথায় এসছেন জানেন রাজশাহীতে চলে এসছেন আরো মজার কথা বলি পুরাতন কথা কথা এখন রশিদ সাহেব এখনকার ড আব্দুল বাড়ির বাপের নাম কি ছিল আল বাকি আব্দুল্লা চাচার নাম বাকি তার দাদার নাম কি ছিল দাদার নাম ডক্টর আব্দুল বাড়ি চল্লিশ বছরের বেশি যে সভাপতি থাকলেন তার দাদার নাম ছিল মৌলান আব্দুল হাদি আবদুল হাদি সাহেবের পূর্বপুরুষের বাড়ি কোথায় জানে চিটাগাং চিটাগাং চিটাগাং এ দেখলেন যে এখানে সহি হাদিসের পুরো আমল করতে দিবে না কি খোলা সব আছে তো ওখানে তাদের বাড়ি হিজরত করেছেন তার থেকে কোথায় হিজরত করে আসছেন আপনাকে আমাকে হিজরত করতে প্রয়োজন ঠিক আছে আলম তখন द्वंदी शत्रुता रेखे आखलाके दोष थके दोष थे दोष थे दोषना कर चाहे? हाथी चलता रहेगा दूसरा भोक्ता रहेगा পর করবে না যদি আপনি হক পথে থাকেন আপনাকে মহিলারা ইস্তেস্কার নামাজ আলাদা করে পড়বে এরকম শরীয়তে প্রমাণ নাই কিন্তু মহিলা যদি মসজিদে যা মসজিদে হারামে আছে অর্থাৎ মসজিদে নবিতা আছে যেমন জানাজানের শরীফ হয়ে যাবে ইস্তেস্কার নামাজের শরীফ হয়ে আর এমনিও যেমন আমরা আলোচনাতে এলো যে একা একাও যদি মহিলা নামাজ পড়ে আল্লাহ করে বৃষ্টির জন্য আরেকটা হচ্ছে নামাজ সহ দোয়া করা সুতরাং জায়জ হয়েছে রাম